রুমঙ্গস মিডিয়া কর্তৃকশিত অডিও লেকচার এই সিরিজে আলোচিত হবে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ খলিফাতুর রাসূলুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহু সময় এবং নিয়ে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়া আলাই সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কয়েকটি পর্বে আলোচনার মাধ্যমে রৃদ্া সংক্রান্ত আলোচনা আমরা শেষ করেছি মোর্তারদের বিরুদ্ধে যুদ্ধের আলোচনা আমরা শেষ করেছি পরবর্তী ভূমিকা আবু করাসিদ্দিকের ছিল তিনি ইসলামকে আরব উপদ্বীপের বাইরে ছড়িয়ে দিয়েছেন সেই বিজয় অভিযানের ঘটনাগুলো সেগুলোর দিকে যাওয়ার আগে রৃদ্দা সংক্রান্ত বিষয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় দিক সেগুলো একবার দেখে নেওয়া যাক এক নম্বর বিষয় হচ্ছে আবু করাসিদ্দিক তিনি ইসলামকে অন্যান্য ধর্মের সঙ্গে মিশে যাওয়া থেকে পৃথক রাখলেন শির্কের সঙ্গে ইসলামকে মিশে গিয়ে বিকৃত হয়ে যাওয়া সেটা যেন না হয় ইসলামের বিশুদ্ধতা রক্ষা করা এই কাজ আও করার স্থিতিক তিনি করলেন যে কোনো দিন আদর্শ মতবাদ বা ধর্ম যেটা আমরা বলি না কেন যখন এটা প্রাথমিক পর্যায়ে থাকে তখন এটা নানামুখী চাপের সম্মুখীন হয় যে কারণে বলা হয়ে থাকে যে প্রত্যেকটি বিপ্লবের পর আসে একটি প্রতি পাল্টা বিপ্লব আসে সেই প্রথম ধাক্কাকে সামলে নিয়ে যে কোনো আদর্শ মতবাদ বা দিনের বিশুদ্ধতা রক্ষা করা এটা বিশাল এক চ্যালেঞ্জ কাজী আউ্বর সিদ্দিকের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সংকটপূর্ণ একটি কাজ ছিল যে তিনি রক্ষা করবেন ইসলামের বিশুদ্ধতাকে ঠিক সেভাবে যেটা রাসুল্লাহ সাল্লা সাল্লাম তার জীবদশায় রেখে গিয়েছিলেন যে কারণে আউকার সিদ্দিক তিনি বলেছেন ইন্নাহুকাল ওয়াহি নিশ্চয়ই ওহি আসা এটা বন্ধ হয়ে গেছে ওয়াতাম্মিন এবং দিন পরিপূর্ণতা লাভ করেছে আয়ন কুসু ওয়ান আল হাই আর আমি জীবিত থাকতে সেই দিনকে আমি কি আবার সেই অপূর্ণতার দিকে নিয়ে যাব এটা কখনোই সম্ভব নয় এবং যদি আমরা একটি তুলনামূলক আলোচনার দিকে দেখি ইসলাম এবং খ্রিস্টান ধর্ম শুরুতে বিকশিত হওয়ার ক্ষেত্রে তাদের উপর গভর্নমেন্ট বা সরকারের ইনফ্লুয়েস কেমন ছিল প্রভাব কেমন ছিল কীভাবে তার ধর্মকে প্রভাবিত করেছে এটা খুবই লক্ষণীয় একটি বিষয় যে কোনো ধর্মের চর্চা এবং বিকাশের ক্ষেত্রে গভর্নমেন্টের প্রভাব এটাকে কেউ অস্বীকার করতে পারে না কোলাফের রাশি দিনের সময় এটা বাস্তব ছিল বর্তমান যুগে সকল যুগে এটা বাস্তব এবং ইতিহাস থেকে আমরা দেখতে পাই খ্রিস্টান ধর্ম শুরুতে বিকশিত হওয়ার ক্ষেত্রে गवर्नमेंट पक्ष प्रचुर बाधार सम्मीन होते सरकार प्रभावे बर्तमान जो अवस्था ख्रीटान धर्म के रोमान साम्राज्य शासन कऊ इसलमुदता के रक्षा करलेंट मानुष के बुझे दिलेंसलमी थे जेट रसुल्लाहलम समय लोकर पालन करत एम जदि एक उटे रशी पर राजी ना এতটুকু ছাড় দিতে এতটুকু আপোষ করতে বিন্দু ছিলেন না প্রতিষ্ঠা করলেন যেখান থেকে পরবর্তী বিজয় অভিযানগুলোকে পরিচালনা করা হবে যে কোনো অভিযান বিজয় অভিযান পরিচালনা করা সামরিক অভিযান পরিচালনা করা এটা সম্ভব নয় যদি না একটি শক্তিশালী মজবুত ভিত্তি বেইজ থাকে ঘাঁটি থাকে यनेकर सिद्दी आरब उपद्वीप के समस्त रकम शीर्ख मुक्त कर लेंटी शक्तिशाली इसलमी जमायत प्रतिष्ठा कर लें जरा आल्लर विधान के विशुद्ध मे चलोर आनुगत्य करवर्ती व्यवहार कर प्रसारे तीन नम्बर विषय आउअर सिद्दिक से संकटमय मुहूर्त माध्यम हृद् युद्ध मे विभिन्न मानुष्य आसल चेहरा गोत्रगुलर आसल चेहरा तरफ सामर्थ्य ता कतुकू इसलमेदित प्राण এই বিষয়গুলো জেনে নিলেন দেখে নিলেন বুঝে নিলেন যখন শান্তি থাকে স্থিতিশীল অবস্থা থাকে তখন অনেকেই অনেক কিছু দাবি করে আমরা অনেক কিছু করতে পারি আমরা অনেক নিবেদিত প্রাণ কিন্তু যখন একটি বিপদকালীন মুহূর্ত সৃষ্টি হয় যুদ্ধ সংঘর্ষ সংকটময় পরিস্থিতির সামনে আসে তখন অনেকেই মুনাফিকিন যারা তারা কা ঢাকা দেয় তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না সেই মুহূর্তে সেই বিপদের মুহূর্তগুলোতেই মানুষের আসল চেহারা আসল চরিত্র ফুটে ওঠে কাজেই ধর্মতেগীদের বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে আউ অ করা স্পষ্টভাবে জানিয়েলেন কারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ এবং কারা মিথ্যা দাবিদার আল্লাহমতাল্লাহ বলেছেন আহাসিবান্না ই লোকেরা কি মনে করে যে এই কথা বলি তারা অব্যাহতি পেয়ে যাবে আমরা ইমানে এনেছি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না কাজে আল্লা মহম্মতাল্লাহ মানুষদেরকে বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে পরীক্ষা করবেন কোষ্ঠী পাথরের মতো তাদেরকে যাচাই করে নেওয়া হবে কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী কারা মুনাফিক কারা সাদিকিন আল্লাহ সুতরাহ বলেছেন বিভিন্ন লোকেদের সামর্থ্য স্বভাব প্রকৃতি আবুকার সিদ্দিক স্পষ্টভাবে দেখে নিলেন যে কারণে পরবর্তীতে যখন ইসলামের বিজয়ী অভিযানগুলো পরিচালিত করা হয়েছিল সেই ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বশীল ব্যক্তি বিশ্বস্ত ব্যক্তি এবং যুদ্ধের আমির নির্বাচনের জন্য এই ঘটনাগুলোকে উপকারী হিসেবে পেয়েছিলেন। কারণ সেখানে মানুষের ভূমিকা তার সামনে স্পষ্ট ছিল এই লোকেদেরকেই যারা সেই সময় নিবেদিত প্রাণ ছিল তাদেরকে দিয়ে পরবর্তীতে বিভিন্ন সাম্রাজ্যের বিরুদ্ধে জিহাদকে ছড়িয়ে দিয়েছেন চার নম্বর বিষয় কেউ মোরতাদ হয়ে গেলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে হৃদা সংক্রান্ত ফিকা এর ব্যবহারিক রূপ আউ আমাদেরকে দেখিয়ে গেছেন। এই সংক্রান্ত আলোচনা আয়াত এবং হাদিস এগুলো তো ছিলাম আবুকার সিদ্দিক তিনি আমাদেরকে এই আয়াত এবং হাদিসের প্রয়োগ কিভাবে হবে সেই বুঝ আমাদেরকে শিখিয়েছেন উদাহরণস্বরূপ সেই ঘটনাকে আমরা দেখতে পাই সাহাবা কেরাম এবং অমর ইবুল খাতাবের সঙ্গে আবুকার সিদ্দিকের আলোচনা হচ্ছিল অমর জিজ্ঞাসা করেছিলেন যে এই হাদিস তিনি কিভাবে প্রয়োগ হবে এটা বুঝতে পারছিলেন না রসুলের হাদিস ছিলাম তিনি আদিষ্ট হয়েছেন করার জন্য যতক্ষণ তারা এই কথা সাক্ষ্য দেয় আল্লাহ চর আর কোনো ইলাহ নেই এবং মোহাম্মদাম আল্লাহর রসুল সিদ্দিক তিনি এই হাদিসের অর্থ বুঝে তার প্রয়োগ দেখিয়ে গেছেন প্র্যাকটিক্যাল তিনি আমাদের সামনে উপস্থাপন করে গেছেন এবং সেখানে ওমর বলেছিলেন আল্লাহাল আউ বকরের অন্তর্কে বিশেষ নূরের মাধ্যমে প্রতিষ্ঠার মাধ্যমে আবু বকরের তার পরবর্তী কাজের দিকে মনোযোগী হলেন সেটা হচ্ছে সারা দুনিয়াতে ইসলামকে ছড়িয়ে দেওয়া জিহাদের মাধ্যমে তিনি বিভিন্ন সাম্রাজ্যে সৈন্যবাহিনী পাঠানোর কাজ শুরু করলেন শুরু হলো ইসলামের অসাধারণ একের পর একজন মোসান্না বিন হারেসাইবানী তিনি খলিফার কাছে আসলেন এবং তিনি এমন একটা পরিকল্পনা নিয়ে কাছে আসলেন যেটা ইতিমধ্যেই আবুকর সিদ্দিক তার মাথায় ছিল তিনি সেই বিষয়ে চিন্তা ভাবনা করছিলেন মুসান্না নিজে থেকে এসে প্রস্তাব দিলেন আপনি আমাকে আমার এলাকার লোকেদের উপরে কর্তৃত্ব প্রদান করুন অথরিটি প্রদান করুন এবং আমি ইরাকে আল্লাহ শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে চাই সে সময় ইরাকের অঞ্চলটি সুবিশাল পার্শ্ব সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল খলিফাউকর সিদ্দিক তার এই প্রস্তাবকে অনুমোদন প্রদান করলেন আউউকরের জন্য অতিরিক্ত কোনো সেনা পাঠানোর প্রয়োজন হয়নি মোসান্না বিন হার্সা সাইবানী তিনি আগে থেকেই তার গোত্রের একজন প্রধান ব্যক্তি নেতৃত্বস্থানীয় ব্যক্তি ছিলেন তিনি অতিরিক্ত যে বিষয়টা চেয়েছেন সেটা হচ্ছে বৈধতা চেয়েছেন অথরিটি চেয়েছেন খলিফা যেন তাকে এই দায়িত্ব এবং বৈধতা প্রদান করেন যেন তিনি খিলাফার পক্ষে পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে পারেন আবু করসিদ্দি অনুমতি দিলেন মোসান্নাবিন হারেসা আস সাইবানী তিনি পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন আলকার আক্রমণ এবং প্রস্থান অ্যাটাক অ্যান্ড রিট্রিট এই ধরনের পদ্ধতি প্রয়োগের মাধ্যমে তিনি অভিযান শুরু করেছিলেন কারণ বিশাল পার্শ্ব সাম্রাজ্যির বিরুদ্ধে তার সঙ্গে থাকা লোকেদের সংখ্যা সৈন্যবাহিনী ছিল খুবই অল্প সরাসরি তাদের বিরুদ্ধে যুদ্ধ করা বাহিনী পাঠানোর মতো অবস্থায় তিনি ছিলেন না এ কারণে তিনি আক্রমণ এবং প্রস্থান এই ধরনের পদ্ধতি প্রয়োগ করছিলেন তিনি বিভিন্ন জায়গায় শত্রুদের উপর আক্রমণ করতেন আবার প্রস্থান করতেন আবার আক্রমণ করতেন প্রস্থান করতেন এভাবে শত্রুদেরকে তিনি ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছিলেন নির্দিষ্ট কোনো বেস বা ঘাটিতে ফিক্সড পজিশনে থেকে সেখান থেকে আক্রমণ করার থেকে এই ধরনের পজিশনের থেকে আক্রমণ করা এটা তার জন্য এবং তার লোকেদের জন্য খুবই নিরাপদ ছিল মুসান্নার ঘটনা থেকে আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে সেটা হচ্ছে যে মুসান্না সম্পর্কে আমরা আগেও আলোচনা করেছি আবু বকরার সিদ্দিকের সিরাত আলোচনাতেই লজের সময় যে গোত্রগুলো আসতো তাদেরকে যখন ইসলামের দাওয়াত পেশ করছিলেন এবং দিনের জন্য সাপোর্ট চাচ্ছিলেন সেই সময় আবুকারের সঙ্গে রসউুল্লাহ সাল্লাহসাল্লামের সঙ্গে মোসান্নার সংলাপ হয়েছিল আবুকর সিদ্দিক তার সাইবান গোত্র তাদেরকে দেখিয়ে রাসুল্লাহ সাল্লাহ আসলামকে বলেছিলেন যারা খুবই ভালো লোক এবং একই সঙ্গে একটি শক্তিশালী বড় গোত্র তাদেরই তাদের সঙ্গে আলোচনা এটা ফলপ্রসূ হতে পারে রসুল্লাহ সাল্লাহ আসলাম তাদের কাছে গিয়েছিলেন তাদেরকে ইসলামের বাণী উপস্থাপন করেছেন কোরআনের আয়াত তিলত করেছেন এবং তারা বেশ আগ্রহের সঙ্গে সেগুলো শুনছিল এবং আল্লাহ সুত্লা কালাম কোরআনের বাণীকে তারা সত্য হিসাবে প্রশংসা করছিল এবং এটাও তারা বলেছিল যে যে সমস্ত লোকেরা আপনাদেরকে জুলুম অত্যাচার করছে নির্যাতন করছে তারা নিতান্তই অসৎ প্রকৃতির মন্দ প্রকৃতির মানুষ সেই সময়ে মোসান্না সে বলেছিল যে আমরা আপনাদেরকে আরব লোকেদের কাছ থেকে রক্ষা প্রদান করতে পারব সুরক্ষা প্রদান করতে পারব কিন্তু পারস্পর সাম্রাজ্যের বিরুদ্ধে আমরা আপনাদেরকে সাহায্য করতে পারব না কারণ এই ধরনের সুবিশাল সাম্রাজ্যির বিরুদ্ধে যুদ্ধ করার সামর্থ্য আমরা রাখি না সেই পারস্পর সাম্রাজ্য এখনো একই অবস্থাতেই আছে আবরাসিদ্দিকের খিলাফতকালে কিন্তু সেখানে বসবাসকারী ব্যক্তি মোসান্না তার পরিবর্তন হয়ে গেছে মুসান্না সে ইসলাম গ্রহণ করেছে এবং ইসলাম গ্রহণের মাধ্যমে সে এখন নিজে খলিফার কাছে এসে অনুমতি যাচ্ছে যে আমাকে অনুমতি দান করুন আমি নিজে পারস্পর সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিই কাজে একমাত্র পরিবর্তন যেটা ঘটেছে সেটা মুসান্নার ভেতরে ইমান এবং ইসলাম মুসান্নার ভেতরে প্রবেশ করেছে এভাবেই ইসলাম একজন মানুষের অন্তরকে পরিবর্তন করে দেয় আমাদের ক্ষেত্রে যদি ইমান এবং ইসলাম আমাদের ভেতরে কোনো পরিবর্তন না আনে আমাদের চিন্তা ভাবনা বিশ্বাসে যদি কোনো পরিবর্তন না আনে তাহলে বুঝতে হবে ইসলামকে বুঝতে আমরা ভুল করেছি সঠিক ইসলাম আমরা পাইনি ইসলামকে বুঝার ক্ষেত্রে আমাদের ভিতরে কোন সমস্যা রয়েছে মুসান্নার মতো একই ঘটনা পাই ফের দরবারে সেই জাদুঘরদের ক্ষেত্রে টাকার বিনিময়ে তারা ফেরাউনের মতো শাসকের পক্ষে আল্লাহ নবীর বিরুদ্ধে তারা এসেছিল এবং ফেরাউনের সঙ্গে তারা দেন দরবার করে বলছিল যদি আমরা বিজয়ী হই তাহলে কি আমাদের জন্য পুরস্কার থাকবে ফেরাওয়ান বলছিলো হ্যাঁ অবশ্যই তোমাদের জন্য অনেক পুরস্কার থাকবে তোমরা আমার ঘনিষ্ঠ লোকেদের অন্তর্ভুক্ত হয়ে যাবে কাছের লোকেদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সেই একই লোকেরা যখন তাদের ভেতরে ইমান প্রবেশ করলো তারাই ফেরাওয়ানকে বলল আমরা মৃত্যুবরণ করতে রাজি কিন্তু ইমান ছাড়তে রাজি নই ফেরাওয়ান তাদেরকে হুমকি দিচ্ছিল আমি তোমাদেরকে হত্যা করব তারা বলল যে মরে গেলেও আমরা ইমান ছাড়বো না কাজেই ইমান একজন ব্যক্তির মধ্যে এই ধরনের পরিবর্তন ঘটিয়ে দেয় সকালে যারা পুরস্কারের জন্য ফেরাওয়ানের সঙ্গে দেন করছিল সেই একই লোকেরা তাদের ভেতরে ইমানের বিশুদ্ধ রূপ प्रवेश कर कारण आल्लर तर जीवन त्याग करते प्रस्तुत नुझते समस्या के बुजते व्यर्थ होसान घटना थी एक गुरुपूर्ण शिक्षा मुसान्हबीन हारे बनी आउकर सिद्दीक अनुमति ग्रहण कर इरक अभिजान विजय अभिजान सूचना সেই সময় একটি ঘটনা ঘটল তার যেই গোত্র বন্যু সাইবান সেই গোত্রের আরেকজন ব্যক্তি তিনিও খলিফার কাছে চিঠি পাঠিয়ে অনুমতি চাইলেন এবং শুধু অনুমতি নয় তিনি দাবি করলেন তিনি নেতৃত্বের জন্য যোগ্য এবং যেই বাহিনী পাঠানো হয়েছে সেই বাহিনীর অধিনায়ক হিসেবে যেন তাকেই নিযুক্ত করা হয় সেই ব্যক্তির নাম ছিল মাজউর বিন ওদাই মাজউর তিনি চিঠিতে লিখলেন খলিফার কাছে আমরা আহেলাসেল খাইল অর্থাৎ আমরা এত দক্ষ অশ্বারোহী যেন মনে হয় ঘোরার পিঠের উপরে আমরা একেবারে লেগে থাকি ফিক্সড হয়ে থাকি অর্থাৎ আমরা খুব দ্রুত দক্ষতার সঙ্গে ঘোরা ছটাতে পারি এবং আমরা সেই সমস্ত যারা একাই একশো একাই একশো জনের সমতুল্য কাজে আমি আপনাকে অনুরোধ করছি আমাকেই সেই অঞ্চলে বাহিনীর অধিনায়ক হিসেবে নিযুক্ত করুন আউকার সিদ্দিক তার বিচক্ষণতার মাধ্যমে উপলব্ধি করতে পারলেন যে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়ে যাওয়ার আশঙ্কা এখানে আছে কারণ একই পদের জন্য একই গোত্রের দুইজন ব্যক্তি তারা আবেদন করছেন কাজেই সেখানে একটি দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে আবুকর সিদ্দিক তার বাস্তব জীবনের প্রচুর অভিজ্ঞতা ছিল মানুষদেরকে পরিচালনা করার যোগ্যতা তার ছিল তিনি বুঝতেন যে এই বিষয়গুলোকে কিভাবে মোকাবেলা করতে হয় একটা জামাতকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় কাজেই তিনি বিষয়টিকে খুব সুন্দরভাবে কৌশলে কোনো দ্বন্দ্ব বা রেশারেশি সৃষ্টি না করে দক্ষতার সঙ্গে সমাধান করলেন মাজউরকে তিনি চিঠিতে জানালেন জবাবি চিঠিতে যে তুমি যে বিষয়টি বলতে চেয়েছো সেটা আমি বুঝতে পেরেছি তিনি মাজুরকে নির্দেশ দিলেন আমি চাই তুমি খালিদের সঙ্গে যোগদান করো খালিদ যেখানে যাবে তুমিও তাকে অনুসরণ করে সেখানে যাবে কাজেই মুসান্না কিংবা মাজুর কে হবে অধিনায়ক সেই রকম একটি দণ্ড সৃষ্টি না করে খুব সহজেই অবকরা স্থিতিক বিষয়টিকে সমাধান করে দিলেন যে তুমি যাবে খালিদের অধীনে এবং খালিদ বিন ওয়ালির সম্পর্কে প্রত্যেকেই অবগত তার সামর্থ্য সম্পর্কে তার ক্যাপাবিলিটি সম্পর্কে যে তিনি আসলে অপ্রতিদ্বন্দ্বী নেতৃত্বের পদের জন্য যুদ্ধের সেনাপতি এই পদের জন্য সেই সময়ে খালিদ বিনওয়ালিদারিতানহ তিনি ইয়ামার যুদ্ধে ভণ্ডনবী মুসাইলামা আল কাজাব তাদের ফিতনাকে দমন করেছেন এবং আবু সরাসরি তাকে নির্দেশ দিলেন যে তুমি ইয়ামা থেকে চলে যাবে ইরাকে এবং সেখানে গিয়ে পার্শ্ব সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযানে তুমি অংশগ্রহণ করবে অর্থাৎ খালিদ বিনওয়ালিদ তিনি ইয়ামা থেকে আর মদিনায় ফেরত আসার এতটুকু অবসরও পাননি তিনি সরাসরি একটি যুদ্ধক্ষেত্র থেকে আরেকটি বিরাট অভিযানের দিকে তিনি চলে যাচ্ছেন মুসান্না বিন হারেসের সেবানী তাকে আবকার স্তিদ্দিক চিঠি পাঠিয়ে জানালেন আমি খালিদ ইবন ওয়ালিদকে ইরাক ভূখণ্ডে তোমার কাছে প্রেরণ করেছি তুমি এবং তোমার গোত্রের লোকজন তাকে সাদরে বরণ করবে সহযোগিতা করবে কাঁধে কাঁধ মিলিয়ে তার সঙ্গে কাজ করবে কোনো নির্দেশ লঙ্ঘন করবে না কোনো মতে বিরোধিতা করবে না এবং তিনি যতদিন তোমার সাথে থাকবেন ততদিন তিনিই হবেন সেখানকার আমির আউউকর সিদ্দিক তার পরিকল্পনা কি ছিল কিভাবে তিনি সেই সময়ের দুইটি পরাশক্তির একটি পার্শ্ব সাম্রাজ্য তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে চাচ্ছিলেন আউকরাসিক খালিদ বিন ওয়ালিদকে চিঠি পাঠালেন এবং চিঠিতে তিনি ছয়টি বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়ে দিলেন এবং সেই নির্দেশনাগুলো থেকে আমরা বুঝতে পারি আবুকরাসিদ্দিকের সৈন্য পরিচালনা করার দক্ষতা তার দূরদর্শিতা এবং অসাধারণ সচেতনতার चय सेगलो बहन कर अबूकार सिद्दिक खालिद के निर्देश दिले तुम्हें अभिजान शुरू कर इरकर दक्षिण पूर्वर अंचल उबुल्लाह उबुल्लाटागर तर निकटवर्ती अंचल बर्तमान इरकर बसरा जो शहर एकखान तुम अभिजान शुरू कर उचुभूमि दिए इराके प्रवेश करवर्ती कर तीन नम्बर निर्देशना छोड़ने इराके पोच तुम्हें मानुष्ठ मन जय करार चेषा कर তাদেরকে আল্লাহর দিকে আহ্বান জানাবে যদি তারা তোমার আহ্বানে সারা দেয় তাহলে এটা খুবই উত্তম যদি না দেয় তাহলে জিজিয়া প্রদানের প্রস্তাব করবে যদি তারা জিজিয়া প্রদান করতে অস্বীকার করে সেই ক্ষেত্রে তুমি তাদের সঙ্গে যুদ্ধ করবে এখানে আমরা দেখতে পাচ্ছি আবুকার সিদ্দিক এর আগে যে অভিযানগুলো পরিচালনা করেছিলেন সেখানে সেনাপতিদের প্রতি যে নির্দেশনাগুলো পাঠিয়েছিলেন মোর্তার্দের বিরুদ্ধে যুদ্ধে সেখানে কঠোরতার নির্দেশ ছিল आउकर स्थिति से क्षेत्र तदेश दिए दुरबलता प्रदर्शन करबा और आल्ला शत्रु मध्य जा रहा हत्यार उपी तक हत्या करते द्विधा संकोच करना मुरतद जरा एक इसलम ग्रहण करसलम ग्रहण करार पर इसलाम केड़े देर विश्वासघातकता राष्ट्रीय बिुदे विद्रोह कहे से क्षेत्र अभिजानग खुबी कठोर ए शिमूलक अभिजान छो तमाम पुनर फिरिए आना यह उद्देश्य কঠোর হাতে সেটাকে দমন করার প্রয়োজন ছিল আউকার সেই জন্যই সেই ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করার নির্দেশ দিয়েছিলেন অপরদিকে এই অভিযান সাম্রাজ্যের বিরুদ্ধে সেখানকার মূল লক্ষ্য কি এটা কোনো রাজত্ব বিজয়ের অভিযান নয় কিংবা কোন জাতীয়তাবাদী জেদ অহমিকা রেশারেশি এইগুলোর কারণেও এই অভিযানগুলো পরিচালিত করা হচ্ছে না এই অভিযানের একমাত্র এবং মূল লক্ষ্য সেটা হচ্ছে আল্লাহ সুমতালার দিন ইসলামের দিকে মানুষকে আকৃষ্ট করা দাওয়াতকে ছড়িয়ে দেওয়া ইসলামকে প্রচার করা কাজী আবুকুরা সিদ্দিক সেখানে খালিদ বিন ওয়ালিদকে নির্দেশ দিলেন তুমি সেই ভূমিতে পৌঁছে সেখানকার মানুষদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার চেষ্টা করবে তাদের মন জয় করার চেষ্টা করবে তার নম নির্দেশনা আবুকর সিদ্দিক বললেন এবং কোন ব্যক্তি যদি তোমার সঙ্গে যেতে না চায় তাহলে তাদেরকে বাধ্য করবে না এই অভিযান এই যুদ্ধ এবং জিহাদের ক্ষেত্রে আবুকর সিদ্দিক নির্দেশনা দিচ্ছেন যদি কেউ তোমার সঙ্গে যেতে না চায় তাহলে তাকে জোর করবে না আমরা জানি জিহাদ দুই ধরনের জিহাদার তলব এবং জিহাদার দফা জিহাদার তালব বা আক্রমণাত্মক জিহাদ এটা ফরজে কিফায়া অর্থাৎ কিছু সংখ্যক মুসলিম যদি আদায় করে তাহলে সকলের পক্ষ থেকেই সেটা আদায় হয়ে যায় এবং আবুকর সিদ্দিক এখানে যে অভিযান পরিচালনা করছেন সেটা হচ্ছে জিহাদার তালব অর্থাৎ আক্রমণাত্মক জিহাদ কাজী এখানে প্রত্যেকের উপরে এটা বাধ্যতামূলক নয় অপরদিকে রক্ষণাত্মক জিহাদ শত্রুরা যখন মুসলিমদের উপর আক্রমণ করে সেই ক্ষেত্রে সকলের উপরে সেটা ফরজ হয়ে যায় সেই ক্ষেত্রে সবাই বাধ্য সেখানে অংশগ্রহণ করার জন্য কাজী আবুকর সিদ্দিক সেই সুযোগ রেখেছিলেন যে যদি কেউ যেতে আগ্রহী না থাকে তাহলে তাদেরকে জোর করা যাবে না বাধ্য করা যাবে না কারণ একের পর এক অভিযান পরিচালনা করা হচ্ছিল অনেকেই ক্লান্ত পরিশ্রম ছিলেন আবু করার সিদ্দিক সেই সুযোগ তাদের জন্য রাখলেন এবং আরও একটি নির্দেশনা আবুকরার সিদ্দিক দিলেন যে সমস্ত লোকেরা একবার ইসলামকে ছেড়ে দিয়েছিল যারা মুরতাত হয়ে গিয়েছিল পরবর্তীতে অভিযানের মাধ্যমে আবুকর সিদ্দিক তাদেরকে আবার ইসলামে ফেরত নিয়ে এসেছেন তাদেরকে তুমি ব্যবহার করবে না অর্থাৎ তাদেরকে সেই অভিযানে সামিল হওয়ার ক্ষেত্রে আবু করার সিদ্দিক একটি নিষেধাজ্ঞা জারি করলেন এখন এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আবুকার সিদ্দিক এখন একটি সাম্রাজ্যের বিরুদ্ধে একটি এম্পায়ারের বিরুদ্ধে বিরাট যুদ্ধ অভিযান বিজয় অভিযান পরিচালিত করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই তার মনোযোগ রাখা উচিত ছিল সৈন্য সংখ্যা এবং শক্তি বৃদ্ধি করার দিকে অথচ আবুকার সিদ্দিক তিনি বলে দিচ্ছেন যারা একবার ইসলাম ছেড়ে দিয়েছিল এক্স মোর্তাজ যারা তাদেরকে এই বাহিনীতে ব্যবহার করা যাবে না যতক্ষণ না আমি কোনো ভিন্ন নির্দেশনা প্রদান করি এর কারণ কি হতে পারে আল্লাহ সুমতালাই সবচেয়ে ভালো জানেন তবে বাহ্যিকভাবে একটি কারণ এটা হতে পারে যে সেই সমস্ত ব্যক্তি যারা একবার ইসলাম ছেড়ে দিয়েছিল তাদের ক্ষেত্রে তাদের নিয়তের বিশুদ্ধতার উপর কারণ এই অভিযানগুলো সম্পদ রাজত্ব ক্ষমতার জন্য পরিচালিত করা হচ্ছে না এটা বিশুদ্ধভাবে ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য করা হচ্ছে কাজে যারা কিনা এক সময় নিজেরাই ইসলাম ছেড়ে দিয়েছিল এবং কঠোর অভিযানের কারণে তারা আবার ইসলামে ফেরত এসেছে তাদেরকে অকরা সিদ্দিক পর্যবেক্ষণের উপর রাখতে চাচ্ছিলেন এবং যখন তিনি নিশ্চিত হয়ে যাবেন তাদের বিশুদ্ধভাবে ইসলামের উপর ফিরে আসার ক্ষেত্রে পরবর্তীতে তিনি হয়তোবা তাদেরকে আবার ব্যবহার করতে পারেন যে কারণে তিনি বলেছেন যতক্ষণ না আমি কোনো ভিন্ন ইচ্ছা পোষণ করি বা আমি কোনো পরবর্তী নির্দেশনা প্রদান করি খালিদ বিন ওয়ালিদ রাইদানহু তিনি একের পর এক অভিযান পরিচালিত করছিলেন এবং দ্রুত গতিতে একটি ময়দান থেকে আরেকটি ময়দানে ছুটে যাচ্ছিলেন তিনি বা তার সৈনিকেরা কোনো ধরনের বিশ্রাম পাচ্ছিলেন না ফলে অবকর স্থিতিক যখন এখানে কিছু সুযোগ রাখলেন অনেকেই সেই বাহিনী ছেড়ে তারা ফেরত ছিল। সৈন্য সংখ্যা কমে আসছিল শেষ পর্যন্ত খালেদ বিন ওয়ালিদের সঙ্গে যারা অবশিষ্ট রয়ে গিয়েছিলেন তাদের সংখ্যা হয়েছিল সর্বমোট আঠারো হাজার অর্থাৎ খালিদের সৈন্য সংখ্যা ছিল আঠারো হাজার খালেদ বিন ওয়ালিদ একটি সাম্রুদ্ধের বিরুদ্ধে অভিযান পরিচালিত করতে যাচ্ছেন তিনি খলিফার কাছে সাহায্য চাইলেন সৈন্য সংখ্যা বৃদ্ধির জন্য তিনি আবেদন করলেন অবকরের স্থিতিক তিনি সুযোগ রেখেছেন কাউকে বাধ্য করা যাবে না যারা একসময় ইসলাম ছেড়ে দিয়েছিল এক্স মোরতাদ তাদেরকে এখানে ব্যবহার করা যাবে না পাঠাবেন। খালিদের আবেদনের বিপরীতে মাত্র একজন ব্যক্তিকে পাঠালেন শক্তি এবং সৈন্য সংখ্যা বৃদ্ধি করার জন্য আল কাকা বিন আমর আত্মা খালিদ বিন ওয়ালিদ পরবর্তীতে আউকরের কাছে চিঠি পাঠিয়ে জানালেন যে যে বাহিনীর সদস্য সংখ্যা কমে এসেছে লোকেরা বাহিনীর আমেরকে ছেড়ে গেছে তাদের শক্তি বৃদ্ধি করার জন্য আপনি মাত্র একজন ব্যক্তিকে পাঠিয়েছেন আউকরাসিদ্দিক জবাব দিয়ে বললেন যে বাহিনীতে কাকার মতো ব্যক্তি রয়েছে কাকার মতো যোদ্ধা রয়েছে তারা কখনো পরাজিত হতে পারে না আল কাকা বিন আমরাত্তা মেমি তাকে এক হাজার যোদ্ধার সমতুল্য বলা হতো তিনি খুবই দক্ষ একজন যোদ্ধা ছিলেন তাকে পাঠানো হলো খালিদের বাহিনীর শক্তি বৃদ্ধি করার জন্য খালেদ বিনওয়ালির সম্পর্কে ঐতিহাসিকরা বর্ণনা করেছেন তিনি এত দ্রুত একের পর এক ময়দান পাহাড় মরুভূমি ময়দান অতিক্রম করে যুদ্ধ পরিচালনা করতেন এটা একটি ঝড়ের মতো ছিল তিনি নিজে কোনো বিশ্রাম নিতেন না এবং নিজের বাহিনীর সদস্য যারা তাদেরকেও কোনো ধরনের বিশ্রাম দিতেন না সব সময় তাদেরকে ব্যস্ত রাখতেন তার সম্পর্কে কারণে বলা হয়ে থাকে লাইয়ান আম বা লাইয়া তুরুক আহাদিনা তিনি নিজে ঘুমাতেন না এবং তার সৈন্যদেরকেও ঘুমাতে দিতেন না কাউকে ছেড়ে দিতেন না সবাইকে তিনি ব্যস্ত রাখতেন ষষ্ঠ নির্দেশনা আবুকরার সিদ্দিক তিনি দিলেন যে যদি কোনো ব্যক্তি নিজে থেকে তোমাদের সঙ্গে অভিযানে যেতে আগ্রহী হয় মুসলিম তাহলে তাদেরকে তোমরা তোমাদের সঙ্গে নিতে পারো সুতরাং মোসান্দাবিন হার্সার সাহেবানী তিনি যে অঞ্চলে অভিযান পরিচালনা করছিলেন সেদিকে খালিদকে আমির হিসেবে শূন্যবাহিনী সহ পাঠিয়ে দেওয়া হলো আবুকরার সিদ্দিক তিনি দুইটি বাহিনী পাঠিয়েছিলেন একই সময়ে এবং তার পরিকল্পনা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই দুইটি স্থানকে নির্দিষ্ট করে আবুকরার সিদ্দিক বিপরীত দিক থেকে দুইটি বাহিনীকে সামনের দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং দ্বিতীয় বাহিনীকে একই লক্ষ্যস্থলে পৌঁছানোর নির্দেশ দিয়েছিলেন সেই স্থানটি হচ্ছে আলহিরা আলহিরা এটা বর্তমানে ইরাকের কুফা তার নিকটবর্তী কুফার দক্ষিণে অবস্থিত একটি ধ্বংসপ্রাপ্ত শহর সেই সময় সেটা ছিল পারস্য সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোর মধ্যে একটি সেখানে তাদের অনেকগুলো দুর্গ ছিল আউ ওকর সিদ্দিক হীরাকে দখল করতে চাচ্ছিলেন এবং তার মাধ্যমে আউকর সিদ্দিকের লক্ষ্য ছিল হিরাকে একটি বেজ হিসাবে ঘাঁটি হিসাবে প্রতিষ্ঠা করা যেখান থেকে পরবর্তীতে পারস্য সাম্রাজ্যের ভেতরে বাহিনীগুলোকে পাঠানো হবে এবং সরাসরি পারস্য সাম্রাজ্যের যেটা রাজধানী মাদায়ান সেখানে আক্রমণ এবং অভিযান পরিচালনা করা হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আবকর স্থিতিকের জন্য এটা অনেক উচ্চাভিলাষী একটি অভিযান এবং পরিকল্পনা ছিল সরাসরি তিনি পারস্য সাম্রাজ্যের রাজধানী মাদায়ানের উপর আক্রমণ পরিচালনা করতে চাচ্ছেন অবকার স্থিতিকের লক্ষ্য বা উদ্দেশ্য কী ছিল কেন অবকরাস্থিতিক এই ধরনের অভিযান নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন কারণ সেই সময়ে পারস্য সাম্রাজ্য তারা তো ইসলামী রাষ্ট্রের উপরে সরাসরি কোনো আক্রমণ বা অভিযান পরিচালনা করছিল না বরং তারা নিজেদেরকে নিয়ে সেই সময় তাদের মধ্যে ক্ষমতার অন্তর্দ্বন্দ্ব কলহ এগুলো চলছিল সেইগুলো নিয়ে তারা ব্যস্ত ছিল এর মূল জবাব হচ্ছে ইসলাম আল্লা সুফা তাল্লার নির্দেশনার বাইরে চলে এই ধরনের কোনো শাসন ব্যবস্থার অস্তিত্বকে স্বীকার করে না অর্থাৎ যে সমস্ত সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা আল্লাহর আইনের বিপরীতে মানবরচিত আইন কুফুরী জীবন ব্যবস্থা দ্বারা পরিচালিত হয় সেগুলো সেগুলোকে আল্লাহ সুহামআ ফিতনা হিসেবে চিহ্নিত করেছেন তাদেরকে ইসলাম কোনো ধরনের স্বীকৃতি প্রদান করে না আল্লাহ সুহামতাল্লা কুরআনে বলেছেন ফিতনা আল্লাহ সুবাহ আল্লাহ নির্দেশ দিয়েছেন তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ফিতনা বিভ্রান্তি নির্মূল হয়ে যায় এবং আল্লাহর দিন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয়ে যায় সুরা আনফালের উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সুহামতোল্লাহ এই নির্দেশ আমাদেরকে প্রদান করেছেন এখানে ফিতনার অর্থ হচ্ছে শির্ক এবং কুফরের ব্যবস্থাপনা শির্ক এবং কুফুরের শাসন ইত্যাদি একই রকমভাবে আল্লাহ সুহাম্মোল্লাহ সুরা বাকার আর একশো নম্বর আয়াত এবং সুরা তাওবার উনত্রিশ ইত্যাদি আয়াতে আল্লাহ সুফমতোল্লাহ নির্দেশনা প্রদান করেছেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যারা কিনা আল্লাহর দিনকে বর্জন করে ভিন্ন কোনো জীবন ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্র শাসন ব্যবস্থা এগুলিকে পরিচালিত করে কাজি আমরা দেখতে পাচ্ছি যে শাসন ব্যবস্থার ক্ষেত্রে আইনের ক্ষেত্রে কুফুরী শাসন ব্যবস্থাকে নির্মূল করা এটা আলোচনা তাল্লার নির্দেশ এবং সেগুলোকে ইসলাম স্বীকার করে না অপরদিকে ভিন্ন ধর্ম পালন করা কিংবা মানুষদেরকে জোর করে ধর্মান্তরিত করা তাদেরকে বাধ্য করা ইসলাম গ্রহণের জন্য এটাও ইসলাম বাধ্য করে না সেক্ষেত্রে আমরা জানি আলোচনাতলা নাজিল করেছেন লাক রাহিদ্দিন ধর্মের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে কোনো জোর জবরদস্তি চলে না অর্থাৎ কেউ যদি চায় যে সে মুসলিম হিসেবে থেকে যাবে এই অনুমতি ইসলাম প্রদান করে কিন্তু সেটা ইসলামী শাসন ব্যবস্থার অধীনে থাকতে হবে অর্থাৎ আহলু জিম্মা হিসেবে অন্য ধর্মের অস্তিত্ব ইসলাম অনুমোদন করে তাদের জন্য একটি সহনশীলতা রয়েছে কিন্তু শাসন ব্যবস্থার ক্ষেত্রে সামগ্রিকভাবে পুরো পৃথিবীর শাসন ব্যবস্থা এটা হতে হবে একমাত্র আল্লাহর পরিচালিত আল্লাহর দেওয়া শাসন ব্যবস্থা এবং যদিও বা আউকরা সিদ্দিক তিনি সরাসরি সৈন্য পাঠানোর মাধ্যমে পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে বিজয় অভিযানের সূচনা ঘটিয়েছিলেন কিন্তু এর প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছিল আরও আগে রাসুল্লাহ তিনি এর মূল সূচনা ঘটিয়েছিলেন মক্কা বিজয়ের দুই বছর আগেই ষষ্ঠ হিতির সময়ে রাসু সাল্লাহ সাল্লাম পৃথিবীর রাজা বাদশাদের কাছে চিঠি পাঠিয়ে তাদেরকে ইসলামের দিকে আহ্বান করছিলেন এবং যদি তারা ইসলাম গ্রহণ না করে সেই ক্ষেত্রে যে কঠোর পরিণতি হবে সেই দিকেও তাদেরকে সাবধান করে দিচ্ছিলেন কাজেই মূল সূচনা ঘটিয়েছেন যিনি তিনি হচ্ছেন রাসুল্লাহ সাল্লু আলহাম রাসুল্লাহ সাল্লাই সাল্লাম পারসু সম্রাট কিসরার কাছে চিঠিতে লিখেছিলেন ইসলাম গ্রহণ করুন আপনি শান্তিতে থাকবেন এবং যদি অস্বীকৃতি জানান তাহলে আপনার সমস্ত দেশবাসীর গুণা অর্থাৎ সমস্ত অগ্নি উপাসকদের গুণা সেগুলো আপনার ঘাড়ের উপরেও বর্তাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম চিঠিতে লিখেছিলেন জীবিতদেরকে সতর্ক করা এবং অবাধ্য কাফেরদের উপরে আল্লাহর কথা আল্লাহর শাস্তিকে সত্যি প্রমাণিত করাই আমার কাজ সেই চিঠি শুরু রসুল্লা সাল্লা করেছিলেন এভাবে বিসমিল্লাহ রহমানের রাহিম পরম করুণাময় রহমান রাহিম আল্লাহর নামে শুরু আল্লাহ রসুল মুহাম্মদের পক্ষ থেকে পারস্য সম্রাট পারভেজের প্রতি পারস্য সম্রাটের কাছে যখন সেই চিঠি পৌঁছেছিল সেই চিঠি খুলে আর পরে দেখার প্রয়োজনীয়তা অনুভব করেনি সে একটি বিশাল সাম্রাজ্যের শাসক প্রচুর অহংকারী শাসক ছিল তারা এবং আরবের লোকেদেরকে তারা খুবই তুচ্ছতাচ্ছিল্য করত। সেই অঞ্চল থেকে একজন ব্যক্তি তার কাছে চিঠি পাঠিয়েছে অথচ চিঠির শুরুতে সরাসরি সম্রাটের নাম কিছুরার নাম উল্লেখ না করে নিজের নামে সে চিঠি শুরু করেছে এবং তাদের দরবারে চিঠি পাঠানো যে সমস্ত আদব কায়দা প্রথমে তাদেরকে অনেক ভক্তি শ্রদ্ধা সহকারে উল্লেখ করে পরবর্তীতে চিঠির মূল বিষয় করা হয় সেই ধরনের কিছু দেখতে না পেয়ে সে অত্যন্ত রেগে উঠলো অহংকারে ফুলে উঠলো। এবং রসুল্লাহ সাল্লাহামের চিঠি আর পরে দেখার প্রয়োজনীয়তা সে অনুভব করলো না চিঠি পাঠ না করে। সে চিঠিকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিল রসুল্লাহ সাল্লাহামের কাছে যখন এই সংবাদ আসলো রসুল্লাহ সাল্লাহ আসলাম মৃদু হেসে মুচকি হেসে বলেছিলেন अल्लाह सुहां राज के भाई टुकर टुकड़ो कर दीबें पार्साम्राज्य पतन से दिन शुरू हुए छे, रसुल छे। हुए। हो रसुली प्रदर्शन करह देखते पाई परसम्राट तरह निजे झलर हाथी निहत है ए तर शासक परिवर्तित हो क्षमतार अंतर्द्व और कलह शुरू हो जाए कि कौन बालक शासक कैक जन नारी दे के तरा क्षमत बसाते यह धरणे एकदी आक्रमण के आउकर सिद्दीक निर्देशनाबूकर खालिद के निर्देश दिए तुम अभिजान शुरू करो उबुल्लाके उबुल्ला बस निकटवर्ती शहर पारसागर निकटे और सेल के बला हत्या हे भारत प्रवेश द्वार अर्थात जदि क्यों नौपथे समुद्रपथे ভারতে আসতে চায় তাহলে সেই পারস্য উপসাগর থেকে তাকে যাত্রা শুরু করতে হয় এত স্পষ্ট নির্দেশনা আবুকার সিদ্দিক দিয়েছিলেন যেন একজন পাঠকের কাছে মনে হয় আবুকর সিদ্দিক যেন তার চোখের সামনে একটি মানচিত্র রেখে খালিদকে নির্দেশ দিচ্ছিলেন অথচ যে সময়ের কথা আমরা আলোচনা করছি সেই সময়ে কোনো মানচিত্রের ব্যবস্থাপনায় ছিল না আবুকরাসিদ্দিক দুইটি বাহিনীকে পাঠিয়েছিলেন দ্বিতীয় দ্বিতীয় বাহিনীর আমির ছিলেন সাহাবা আয়াস বিন গানাম আয়াস বিন গানাম তাকে নির্দেশনা দিয়েছিলেন আবুকর সিদ্দিক উপরের দিক থেকে অর্থাৎ উত্তর পশ্চিম দিক থেকে তুমি অভিযান শুরু করবে আরবের মরুভূমি থেকে যাত্রা শুরু করে দৌমাতাল সেখান থেকে এরপর ধীরে ধীরে হিরার দিকে যাত্রা শুরু করবে একই দুটি বাহিনীকে একই বস্তুর দিকে থেকে যাত্রা শুরু করার নির্দেশনাবু কার সিদ্দিক দিয়েছিলেন আমাদের এই আলোচনা এবং পরবর্তী বিজয়ী অভিযানগুলোতে যেহেতু অনেক স্থানের নাম আসবে কাজে সেই বিষয়গুলোকে সহজভাবে বোঝার জন্য সবচেয়ে উত্তম হচ্ছে যে সেই অঞ্চলের মানচিত্র দেখে নেওয়া अडियो आलोचन जीतु मानचित्र देखानी नहीं क्षेत्र में श्रोता के करी अतरिक्त किस प्रासंगिक विषय मानचित्र गु देखे एकमत्कार बारूल बहुत इंगरेजी भाषा प्रकाशित होटर नाम हे एट लब दसलामिक कनकुए अर्थात इसलमर विजयी अभिजानगर मानचित्र बीटे अनल के संग्रह कर रंगीन छापा प्रकाशित खुबी चमत्कार बहु मानचित्र चुक्त होवि रोचे सेवाचाल अभिजानगुल्डे जो सठीक मूल्यान करते चाहे क्षेत्र में बोटी हमने जन एक सहायक होते कारण मानचित्र छा बुझते पर कत द्रुत से अंचलगुल अभिजान परिचाल कत द्रुत खालिद बीन वाली एक मैदान पर्या्यागर सामने दिखे एग्जिए जैक सहज भाई बोझार्जन एक भाई बारिज सदा कागजे नीचे दिखे डानकायद अल उबुल्लाह के धरि তাহলে উপরের দিকে বাম বামকোনায় অর্থাৎ সম্পূর্ণ বিপরীত প্রান্তে অবস্থিত অঞ্চলটি হচ্ছে আলমোসাইয়াক এবং কাগজের ঠিক মাঝখানে যে শহরটি অবস্থিত সেটা হচ্ছে আলহিরা আউ অকুরা সিদ্দিক সেখানে পৌঁছানোর জন্য নির্দেশ দিয়েছিলেন আলহিরা ছিল খুবই কৌশলগত স্ট্র্যাটেজিক্যালি খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান এটা পারসের সাম্রাজ্য মাদায়ানের খুব নিকটবর্তী একটি অঞ্চল আউ অকরা সিদ্দিক নির্দেশনা প্রদান করে বললেন এবং যিনি প্রথম হীরা শহরে পৌঁছে যাবেন তিনিই বাহিনীর সর্বাধিনায়ক নিযুক্ত হবেন তার নেতৃত্বে অপর বাহিনী পরিচালিত হবে আউকার স্থিতিক নির্দেশনা প্রদান করে বললেন যখন তোমরা পারস্যদের অঞ্চলে প্রবেশ করবে এবং হীরায় একে অপরের সঙ্গে যোগদান করবে এবং এটা নিশ্চিত হয়ে যাবে যে মুসলিমদেরকে পেছন দিক থেকে আক্রমণ করা হবে না হামলা পরিচালিত করা হবে না তখন একটি বাহিনীকে নিযুক্ত করবে মুসলিমদেরকে প্রতিরক্ষার জন্য আরেকটি বাহিনীকে নির্দেশ দিবে দক্ষিণ দিকে অভিযান পরিচালনা করার জন্য মাদায়ানের ওপর হামলা পরিচালনা করার জন্য খালেদ বিনওয়ালি দায়িত্ব লহ্ন তিনি যে অঞ্চল থেকে অভিযানগুলো শুরু করেছিলেন অর্থাৎ মানতিত্রের দক্ষিণ দিকে সেই অঞ্চলেই মূলত বড় বড় ঘাটিগুলো ছিল কিসরার ঘাটিগুলো মাসার আলী কিসরা সেগুলো অবস্থিত ছিল সেই দিক থেকে খালেদ বিনওয়ালি তার অভিযানগুলো শুরু করেছিলেন খালেদ যখন তিনি ইরাকে পৌঁছালেন ইরাকে পৌঁছে সেই অঞ্চলের স্থানীয় যিনি গভর্নর তাকে চিঠি পাঠালেন এবং যুদ্ধের শুরুতে চিঠি পাঠিয়ে ইসলামের দিকে আহ্বান করা এবং ইসলাম গ্রহণ না করলে যে পরিণতি হবে সেই সম্পর্কে তাদেরকে সতর্ক করে দেওয়া ছিল যারা পূর্বপুরুষ ইসলামের সিনাপতি তাদের সুন্দর চিঠি পাঠিয়ে বললেন আমি সর্বপ্রথম আনুগত্য এবং ইসলামের পথ অবলম্বন করার জন্য আহ্বান করছি যদি সেটাকে মেনে নাও তাহলে তোমরা মুসলিমদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে তারা যা পায় তোমরাও তাই পাবে তাদের উপর যা বর্তায় তোমাদের উপরেও তা বর্তাবে যদি এতে সম্মত না হও তাহলে জিজিয়া প্রদান করতে হবে এবং যদি জিজিয়া দিতেও অস্বীকার করো তাহলে জেনে রেখো এমন এক জাতি তোমাদের কাছে এসেছে তাদের অবস্থা হচ্ছে এই রকম যে বেঁচে থাকার জন্য তোমরা যতটা আগ্রহী মৃত্যুর জন্য তারা তার থেকেও বেশি আগ্রহী হুরমুজ সে চিঠিকে গুরুত্ব দিল না সে যুদ্ধ করার সিদ্ধান্তই নিল এবং প্রথম যুদ্ধক্ষেত্র সেই যুদ্ধক্ষেত্রের নাম ছিল মারাকাতের সালাসেল বা শিকলের যুদ্ধ এই ধরনের নামকরণ করার কারণ হচ্ছে পারস্য সাম্রাজ্যের অনুগত যারা সৈনিকেরা ছিল তাদের জন বা নির্দিষ্ট সংখ্যা পরিমাণ সৈন্যদেরকে এক একটি গ্রুপে বিভক্ত করা হতো এবং তাদেরকে পরস্পর একজন আরেকজনের সঙ্গে শিকলে বেঁধে রাখা হতো এভাবে বেশ কিছু সংখ্যায় সৈনিকদেরকে শিকলে বেঁধে রেখে তারা এক ধরনের ব্যারিকেড তৈরি করার চেষ্টা করত। যাতে শত্রুরা তাদের উপর দিয়ে অতিক্রম করে যেতে না পারে একটা গ্রুপ হিসেবে তারা যুদ্ধ করত। কিন্তু বাস্তবে এর আরেকটি কারণ ছিল সেটা হচ্ছে যে আসলে তাদেরকে বাধ্য করা যেন তারা ময়দান ছেড়ে পলায়ন না করে অর্থাৎ অমুসলিম সৈনিকদের অবস্থা এমন ছিল যে তারা ময়দান ছেড়ে পালিয়ে যেত সেই কারণে তাদের যারা শাসক বা গভর্নর ছিল তাদের সৈন্যদিকে বাধ্য করতো যেন তারা ময়দান ছেড়ে পালিয়ে যেতে না পারে এইভাবেই তারা যুদ্ধ পরিচালিত করতো অপরদিকে যদি আমরা দেখি যে মুসলিমদেরকে মুসলিমরা যুদ্ধের জন্য এতটা আগ্রহী ছিল বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে ফিরিয়ে রাখার জন্য যেন শিকলের প্রয়োজন হতো বাস্তবে এই ধরনের কোনো ব্যবস্থাপনার প্রয়োজন ছিল না মুসলিমরা ছিল যুদ্ধের জন্য আগ্রহী দিকে কাফীরদের অব ছিল এরকম তারা ময়দান ছেড়ে পালিয়ে যেতে আগ্রহী যে কারণে তাদের শাসকেরা তাদেরকে শিকলে বেঁধে বাধ্য করত যুদ্ধ পরিচালনা করার জন্য এই যুদ্ধক্ষেত্রে খালিদ বিন ওয়ালিদ এবং মুসলিম বাহিনী বিজয় লাভ করলেন যুদ্ধের উল্লেখযোগ্য কয়েকটি অংশের মধ্যে সেখানে একটি পর্যায়ে মুসলিমদের পানির অভাব দেখা দিয়েছিল এবং পানির নিয়ন্ত্রণ ছিল শত্রুদের অধীনে সেখানে খালিদ বিনওয়ালিদ তাদেরকে নির্দেশনা দিয়েছিলেন তাদেরকে হামলা করে পানিটা আমাদের দখলে নিয়ে আসো কিন্তু সেই সময় আলসুফতাল্লার ইচ্ছায় আল্লাহ রহমতে প্রচুর বৃষ্টি হয় এবং বৃষ্টির মাধ্যমে মুসলিমদের পানির অভাব দূর হয়ে যায় আল্লাহ সাহায্য তাদের উপর আসে এবং যুদ্ধের আরেকটি পর্যায়ে দ্বন্দ্বযুদ্ধ শুরু হয় এবং দ্বন্দ্বযুদ্ধে যেই দুইজন মোকাবেলা করেছিলেন মুসলিমদের পক্ষে খালেদ এবং বিপক্ষ সেনাপতি হুরমুজ তারা পরস্পর যুদ্ধে অবতীর্ণ হন হুরমুজ তার একটি কুটপরিকল্পনা ছিল তন্দ্বযুদ্ধের নিয়ম থেকে আমরা জানি যে শুধুমাত্র দুইজন ব্যক্তি যুদ্ধ করবেন এক্ষেত্রে অন্য কোনো ব্যক্তি এসে কাউকে সাহায্য সহযোগিতা করতে পারবে না কিন্তু হরমুজ তার বাহিনীকে নির্দেশনা দিয়ে রেখেছিল যে যদি কোনো বিপদ দেখো যদি আমার পরাজয়ের কোনো লক্ষণ থাকে অথবা কোনো সুযোগ পেয়ে যাও যে তোমরা হামলা করে খালিদকে হত্যা করে দিবে খালিদ বিন ওয়ালিদ তন্দযুদ্ধে হরমুজকে কাবু করে ফেলছিলেন এমন একটি সময়ে হুরমুজের ঠিক করে রাখা লোকেরা এসে শরীর হয়ে গেল এবং তারা খালিদের উপর হামলা করে তাকে হত্যা করার চেষ্টা করছিল এরকম একটি সময়ে দক্ষ যোদ্ধা আল কাকা তিনি বিপদ বুঝতে পারলেন এবং তিনি একটি ঘোড়ার উপর চড়ে আরো কয়েকজন ব্যক্তিকে সাথে নিয়ে খালিদকে মুক্ত করে নিয়ে আসেন এবং এই ঘটনা কেঙ্গিত করে অনেক সিরাত লেখক আব্বর স্মৃতিকে যারা সিরাত লেখেছেন তারা উল্লেখ করেছেন যেন এটা আউ্ব করে সেই কথার প্রতিফলন যে কাকার মতো ব্যক্তি যেই বাহিনীতে থাকবে সেই বাহিনী কখনো পরাজিত হতে পারবে না যাই হোক সেই যুদ্ধে মুসলিমরা নিরঙ্কুশ বিজয় অর্জন করেন পরবর্তী যুদ্ধক্ষেত্র ছিল মাদার সেখানেও মুসলিমরা বিজয় অর্জন করেন তিন নম্বর ওয়ালাজা সেখানে মুসলিমরা বিজয় অর্জন করেন ছোট বড় সব কিছু মিলেই আমরা দেখতে পাই ইরাকে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যতগুলো যুদ্ধ পরিচালিত হয়েছিল তার সংখ্যা ছিল দশ থেকে বারোটি এবং প্রত্যেকটি যুদ্ধেই একের পর এক খালিদ বিজয় অর্জন করেছেন তৃতীয় যুদ্ধক্ষেত্রে ওয়ালাজা সেখানে যখন খালিদ বিন ওয়ালিদ বিজয় অর্জন করেন সেখানে তিনি সৈনিকদের উদ্দেশ্যে মুসলিম মুজাহিদিনদের উদ্দেশ্যে একটি বিজয় ভাষণ ক্ষুদার প্রদান করেন সেখানে তিনি খুদবা দিয়ে বলেন যে তোমরা কি এখানকার খাদ্যের প্রাচুর্য এবং বৈচিত্র্য দেখছো না আল্লাহর কসম যদি জিহাদ আমাদের উপর বাধ্যতামূলক ফরজ নাও হতো যদি আমরা এখানে শুধুমাত্র দুনিয়া অর্জন করার জন্যই আসতাম তবুও এটা বুদ্ধিমানের কাজ হতো যে আমরা এখানেই পড়ে থাকতাম এবং এই ভূমিকে দখল করে নিতাম কাজেই যারা আসলো না পিছনে থেকে গেল। অর্থাৎ যারা জিহাদের শরীর হল না মাটি কামড়ে পড়ে থাকলো তাদের জন্য প্রাপ্য হলো তাদের জন্য থাকলো ক্ষুধা আর অপমান এটাই তাদের উপযুক্ত প্রাপ্য খালেদ বিন ওয়ালিদ এখানে যে কুদবা দিয়েছেন তিনি বলেছেন যে জিহাদ যে কারণে পরিচালিত করা হয় এটা আলো সুখাল নির্দেশ এবং সেই কারণেই তিনি বলেছেন আল্লাহর কসম জিহাদ যদি আমাদের উপর বাধ্যতামূলক নাও হতো অর্থাৎ যদি আমরা ইসলামের জন্য দিন প্রচারের জন্য দাওয়াতের জন্য এই অভিযান পরিচালিত নাও করতাম শুধুমাত্র দুনিয়া অর্জন করার জন্যই এই অঞ্চলে অভিযান করা উপযুক্ত ছিল অর্থাৎ সেই অঞ্চলের প্রাচুর্য খাদ্যের বৈচিত্র্য উর্বরতা এত বেশি ছিল এবং এখানে আরও লক্ষণীয় বিষয় হচ্ছে খালেদ বিনওয়ালিদ এখানে এই খাদ্যের প্রাচুর্য কিংবা ধন সম্পত্তিগুলোকে লক্ষ্য হিসাবে উল্লেখ করেননি অর্থাৎ জিহাদ সম্পদের জন্য পরিচালিত করা হয় না কিন্তু জিহাদের বরকতে আল্লা সুহামতাল্লাহ উম্মাকে সম্পদ দান করেন প্রাচুর্য দান করেন এবং দীর্ঘ জীবন দান করেন অপরদিকে যারা জিহাদের শরিক হয় না তাদের জন্য থাকে ক্ষুধা অপমান এবং লাঞ্ছনা দারিদ্র্যপূর্ণ একটি জীবন ঘানি টানা জীবন খালিদ বলেছেন সেটাই তাদের জন্য উপযুক্ত যারা পেছনে পড়ে থাকলো সাধারণভাবে যুদ্ধ বা জিহাদ এই বিষয়গুলোকে মনে হয় যানমালের জন্য একটি ক্ষতিকর জিনিস হিসাবে অথচ আমরা যদি কোরআনের দিকে দেখি আল্লাহ সুহামতাল্লাহ এর বিপরীত চিত্র আমাদের সামনে উপস্থাপিত করেছেন এবং যেটা ইতিহাস সত্য হিসেবে আমাদের সামনে উপস্থাপিত করে আল্লাহ কোরআানে বলেছেন তোমরা আল্লাহ এবং তার রাসুলের সেই ডাকে সাড়া দাও জবাব দাও যে বিষয়ের দিকে তোমাদেরকে তারা ডাকেন লিমা ইহু যার মধ্যে রয়েছে তোমাদের জীবন যে বিষয় তোমাদেরকে জীবন প্রদান করে ইমামাল কুর্তুবাহিম্লা এ আয়তের তাফসির উল্লেখ করেছেন যে বিষয়টা আমাদেরকে জীবন প্রদান করে সেই বিষয় এখানে কি সেটা হচ্ছে জিহাদ ফিসাবাহ অর্থাৎ যখন আল্লাহ রাস্তায় জিহাদ পরিচালিত করা হয় এর মাধ্যমে মুসলিমদের যানমালের নিরাপত্তা লাভ হয় এর মাধ্যমে মুসলিমদের যানমালের বরকত উর্জিত হয় এবং ইতিহাস থেকে এই বিষয়টি আমরা একেবারে বাস্তব হিসাবে দেখতে পাই যদি আমরা একটি গ্রাফ অঙ্কন করি তুলনামূলক চিঠির মাধ্যমে আমরা সংখ্যাকে মিলিয়ে দেখতে চাই যে যখন মুসলিমরা জিহাদ পরিচয়িত করেছেন কত হারে কত সংখ্যায় মুসলিমরা শাহাদ বরণ করেছেন নিহত হয়েছেন আর ইতিহাসের যেই সময়টায় মুসলিমরা জিহাদকে ছেড়ে দিয়েছিলেন বা দীর্ঘাদন্দে ভুগিয়েছিলেন জিহাদ বর্জন করেছেন সেই সময়ে শত্রুদের হাতে তারা কি পরিমাণ হারে কি সংখ্যায় নিহত হয়েছেন তাহলে খুব স্পষ্টভাবে এর পার্থক্য আমরা বুঝতে পারি যখন মুসলিমরা জিহাদ পরিচালনা করেছেন জিহাদে অংশগ্রহণ করেছেন তাদের মধ্য থেকে খুবই অল্প সংখ্যক মুসলিম শাহাদাত বরণ করেছেন নিহত হয়েছেন अपरदी के जन तिधा दन्दर कारण जिहदा के बर्जन कर शत्रा हमला मुस्लिम देखे लाखे लाखे निहत करते कहे बाह्य दृष्टि जदि जिहदा एक झुंकीपूर्ण विषय मना वास्तव में मुस्लिम देखे जीवने निराप्ता प्रदान प्रदान যে কারণে আলসু মাহতালা এই বিষয়টিকে উল্লেখ করে কোরআনে বলেছেনুম তোমাদের যুদ্ধের বিধানকে ফরজ করা হয়েছে অথচ এই বিষয়টি তোমাদের কাছে এমন একটি বিষয়কে তোমরা অপছন্দ করছো যেটা আসলে তোমাদের জন্য ভালো ওয়াস আন তুহিবা সারুল্লাহম আর হতে পারে এমন একটি বিষয়কে তোমরা এমন একটি বিষয়কে তোমরা পছন্দ করছো যেটা আসলে তোমাদের জন্য ক্ষতিকর ওলা আলম ও আন্তুম আলামন কাজে কোন বিষয় তোমাদের জন্য ক্ষতিকর এবং কোনটা উপকারী সেই বিষয়ে আল্লাহ সুহাম তাল্লাহ সবচেয়ে ভালো জানেন তোমরা জানো না খালিদ বিনওয়ালিদ সেখানে মানুষদেরকে এটা বলে আহ্বান করেননি জিহাদে বিজয়ী হতে পারলে এই সমস্ত এলাকা থেকে খাদ্য সম্পত্তি আমাদের কাছে আসবে বরং তিনি যা বলেছেন তার অর্থ হচ্ছে এই ধরনের যে আমাদের সংগ্রাম আমাদের প্রচেষ্টা এটা একটি মহান উদ্দেশ্যে গণিমতের জন্য আমরা জিহাদ করছি না কিন্তু গণিমত জিহাদের একটি উপরি পাওনা হিসেবে একটি পুরস্কার হিসেবে আল্লাহ সুফহতাল্লাহ আমাদেরকে দিবেন কাজেই এই প্রসঙ্গে আমরা দেখতে পাই জিহাদের নিয়ত প্রসঙ্গে ওলামা একেরাম কিতাবা দিতে তারা আলোচনা করেছেন জিহাদের মূল উদ্দেশ্য নিয়ত হচ্ছে আল্লা সুতল্লা সন্তুষ্টি অর্জন আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করা এবং এর পাশাপাশি একটি বিষয় থাকে সেটা হচ্ছে গণিমতের সম্পদ আলসু মাহাতোল্লা মুসলিমদেরকে দান করেন কাদেরই কেউ যদি শুধুমাত্র গণিমত অর্জনের জন্য দিহাদ করতে চায় সেই ক্ষেত্রে সেটা বৈধ হবে কিনা এই প্রসঙ্গে ওলামা একেরাম বিভিন্ন মাত্র পেশ করেছেন তাদের মধ্যে কেউ কেউ গণিমতের উদ্দেশ্যেও যদি জিহাদ পরিচালনা করা হয় সেটা কেউ বৈধতা দিয়েছেন आबार बोले मूल लक्ष्य हल्ला सन्तुष्टि अर्जन अबजेक्ट हे आल्लर सन्तुष्टि अर्जन कर आल्ला दिन के प्रतिष्ठा करा पशापाशी वाय प्रोडक्ट हिसेब्कार हिसाब गणिमत विषय एमनीत चले आसे जी होक ये विषय आलोचना कर खालिद बीन वालिद जतगुल युद्ध क्षेत्र में अंश ग्रहण कर प्रत्येकती विजय अर्जन करुदे पर बरण करें नहीं शुदुम्रराके नय समस्त जीवने एक युद्धे তিনি পরাজিত হননি ইসলাম গ্রহণের পর জাতাসেল তারপরে খালেদ বিনওয়ালিদ মাকিল নদীর যুদ্ধ সেখানে বিজয়ী অর্জন করেন ওয়ালাজার যুদ্ধ সেখানেও বিজয় অর্জন করেন এবং পরবর্তীতে উলিয়াস এবং আমগেশিয়া সেই অঞ্চলের যুদ্ধেও খালেদ বিনওয়ালিদ বিজয় অর্জন করেন এবং সেইখানকার গণিমতের যে সম্পদগুলো ছিল খালেদ সেগুলোকে খিলাফর রাজধানী মদিনাতে আবুকার সিদ্দিকের কাছে পাঠিয়ে দিচ্ছিলেন রাষ্ট্রীয় কোষাগারে তিনি সেগুলোকে পাঠিয়ে দিচ্ছিলেন এবং এত বিপুল পরিমাণ সম্পত্তি যখন মদিনাতে আসছিল পার্শ্ব সাম্রাজ্যের বিভিন্ন দামি পণ্য সেগুলো মদিনাতে আসছিল মদিনার মানুষেরা অবাক হয়ে সেগুলোকে দেখছিল এবং একই সঙ্গে একের পর এক ময়দানের বিজয়ের সংবাদ খলিফার কাছে আসছিল এত দ্রুত সময়ে একটির পর একটি যুদ্ধ অভিযান পরিচালনা করা এবং প্রত্যেকটিতেই বিজয় অর্জিত হচ্ছিল আউকর সিদ্দিক তিনি সংবাদ পেয়ে অত্যন্ত খুশি হয়েছিলেন এবং তিনি মদিনাতে ভাষণ দিয়ে বলেছিলেন হে কুরাইশের লোকেরা তোমাদের সিংহ শত্রুপক্ষের সিংহের উপর আক্রমণ করেছে এবং তার শিকারকে পরাজিত করে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে এবং এরপর তিনি একটি বিখ্যাত উক্তি করেছিলেন যে একেবারে ছিলেন তিনি বলেছেন নারীরা ভবিষ্যতে মতো আর সন্তানকে হয়ে গেছে। অর্থাৎ তিনি একজনই হন তার মতো দ্বিতীয় কোনো সন্তানকে জন্ম দিতে নারীরা অক্ষম হয়ে গেছে শুরুর দিকে পার্শ্ব সাম্রাজ্যের সৈনিকেরা তাদের সেনাপতিরা আরবদেরকে বা মুসলিমদেরকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করেনি কারণ তারা মরুভূমি থেকে দুর্বল সংখ্যায় অল্প এরকম একটি বাহিনী এসে তাদের বিরুদ্ধে হামলা পরিচালনা করছে কিন্তু যখন একের পর এক যুদ্ধে মুসলিমরা নিরঙ্কুশ বিজয় অর্জন করছিল তখন তাদের মনোভাব ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছিল তারা বুঝতে পেরেছিল যে এই মুসলিমদের মধ্যে তাদের ভিতরে বিশেষ কিছু বিষয় নিশ্চয়ই রয়েছে যে বিষয়ের কারণে তারা এভাবে বিজয় অর্জন করছে সামরিক দৃষ্টিকোণ থেকে মুসলিমদের বিজয় অর্জন করার কোনো সম্ভাবনাই ছিল না কিন্তু প্রত্যেকটি যুদ্ধেই মুসলিমরা বিজয় অর্জন করছিল পরবর্তীতে খালেদ যেখানে পৌঁছালেন সেটা ছিল তার অভিযানের লক্ষ্যস্থল অর্থাৎ তিনি খুব দ্রুত সময়ে আবু করে নির্দেশনা মতে হীরা শহর সেখানে পৌঁছে গেলেন কুফার দক্ষিণ অবস্থিত সেই শহরটি হীরা এই শহর সম্পর্কে আমরা দেখতে পাই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিসে এই শহরটির বর্ণনা এসেছে রসুল্লাহ সাল্লাহ আসালাম আদি এমনি হাতেমকে বলেছিলেন হে আদি তুমি যদি দীর্ঘ জীবন লাভ করো তাহলে দেখতে পাবে একজন মহিলা হীরা থেকে যাত্রা শুরু করবে সে বায়তুল্লাহ শরীফ তাওয়াফ করবে এবং এই দীর্ঘ যাত্রায় উটের পিঠে সওয়ার হয়ে যখন সে যাত্রা করবে এই দীর্ঘ যাত্রায় এত দীর্ঘ দীর্ঘযাত্রাপথে একমাত্র আল্লাহ সুভান ছাড়া আর কাউকে ভয় করবে না অর্থাৎ এই অঞ্চলে হীরা থেকে সেই সুদূর ইরাকের অঞ্চল সেখান থেকে বায়তুল্লা পর্যন্ত আল্লাহর কাবা আল্লাহর ঘর কাবা পর্যন্ত এই অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠিত হবে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে যে কারণে একা কি একজন মহিলা দীর্ঘ সফর করবে অথচ একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না সেই হীরার দ্বার অবস্থান করছেন খালেদ বিন ওয়ালিদ এবং একই হাদিসে রসুল্লা সাল্লাস্লাম আদিব্নি হাতিমকে বলেছিলেন হেয়াদি তুমি যদি দীর্ঘ জীবন লাভ করো তাহলে পারস্ব সাম্রাজ্যের ধনঘণ্ডার থেকে একটি অংশ তুমিও লাভ করবে পরবর্তী ইতিহাস থেকে আমরা জানি পারস্ব সাম্রাজ্যের বিরুদ্ধে পূর্ণাঙ্গ বিজয় এটা অর্জিত হয়েছিল খলিফা আমার ইবনুল খাতা রায় তলানহু তার খিলাফতকালে কিন্তু বিজয়ের সূচনা ঘটিয়েছিলেন আবুকর সিদ্দিক হেরা শহর একটি সুরক্ষিত শহর ছিল এবং সেখানে অনেকগুলো দুর্গ ছিল ইত্যাদি কারণে সেই শহরকে ঘাঁটি হিসেবে ব্যবহারের নির্দেশনা দিয়েছিলেন আউুকর সিদ্দিক দুইটি বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছিল আয়াস গানামের বাহিনী এবং যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন তার প্রথম যে যুদ্ধক্ষেত্র তোমাতাল জান্দাল সেখানেই তিনি অবরুদ্ধ হয়েছিলেন সেখান থেকে তিনি বের হতে পারছিলেন না কিন্তু খলিফার নির্দেশের বাইরে গিয়ে খালেদ হীরা এক করতে পারবেন না এবং সেখান থেকে গিয়ে তিনি তৌমাতাল জান্দালে কিংবা সামনের দিকে অগ্রসর হতে পারবেন না কাজেই খালে তিনি হিরাতে অবস্থান করছিলেন যেহেতু খালেদ এখানে বেশ কিছুটা সময় ধরে অবস্থান করেছিলেন কাজে এখানে ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোর একজন দক্ষ যোদ্ধা সেনাপতি ছিলেন না বরং তিনি কূটনৈতিক ক্ষেত্রেও একজন দক্ষ কূটনৈতিক ছিলেন ডিপ্লোমেসির ক্ষেত্রেও তিনি একজন দক্ষ নেতা ছিলেন তিনি অনেক ক্ষেত্রে অনেকগুলো যুদ্ধে শত্রুদেরকে যুদ্ধ ছাড়াই আত্মসমর্পণ করতে বাধ্য করেছেন হিরাতে যখন তিনি আসলেন সেখানে মূলত চারটি প্রধান দুর্গ ছিল সেই দুর্গের প্রধান যারা ছিল তাদেরকে তিনি আত্মসমর্পণ করতে বাধ্য করলেন সেখানকার একজন কুবাইসা সে খালেদের সঙ্গে আলোচনা করার জন্য আসলো খালেদ তাকে তিনটি শর্তের যে একটি পেছে নিতে বললেন এক নম্বর মুসলিম হয়ে যাও তাহলে তোমরা আমাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যদি মুসলিম হতে রাজি না হও তাহলে কিজিয়া প্রদান করে আমাদের অনুগত হিসেবে থাকবে সেই ক্ষেত্রে তোমরা তোমাদের ধর্ম পালন করার স্বাধীনতা লাভ করবে তবে কর্তৃত্ব থাকবে আমাদের এবং তিন নম্বর যদি ইসলাম গ্রহণ না করবে জেজিয়াও প্রদান না করবে তাহলে তোমাদের সঙ্গে আমাদের ফয়সালা হবে যুদ্ধের মাধ্যমে এই হচ্ছে তিনটি শর্ত উত্তরে কুবাই আসে বলল আমরা মুসলিম হব না আবার তোমাদের সঙ্গে যুদ্ধ করব না আমরা জিজিয়া প্রদান করব। করবো খালিদিন অলিত এই প্রস্তাবে তিনি কি জবাব দিয়েছিলেন তারা আমাদেরকে অর্থ দিবে এবং অর্থের বিনিময়ে অমুসলিম নাগরিক হিসেবে তারা আমাদের অধীনে থেকে যাবে সাধারণভাবে ইসলামী রাষ্ট্র এবং সরকারের এতে খুশি হওয়া উচিত কারণ তারা আমাদেরকে অর্থ প্রদান করছে আমাদের কোষাগারকে তারা সমৃদ্ধ করছে কিন্তু খালেদ তাদেরকে ধিকার দিয়ে বললেন ওয়াই হাকুম আফসোস তোমাদের জন্য তোমরা ধ্বংস হও তোমরা নিজেদের ধ্বংসের পথটাই বেছে নিলে সবচেয়ে খারাপ অপশনটাই তোমরা বেছে নিয়েছ কারণ খালিদ বলছেন কুফোর হচ্ছে এমন একটি প্রশস্ত মরুভূমির মতো একটি প্রশস্ত ময়দানের মতো এবং আরবের সবচেয়ে নির্বোধ ব্যক্তি সেই যে নিজে ওই ময়দান বেছে নিয়ে সেখানে পথ চলা শুরু করে খালেদ তাদেরকে ধিকার দিয়ে বলছিলেন কিভাবে সবচেয়ে বাজে অপশনটাই বেছে নিলে কুফরকে প্রাধান্য দিয়ে বিনিময়ে কিছু অর্থ দিয়ে আমাদের অধীনে মুসলিম থেকে যাবে কি তোমরা এই ঘটনা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি জিহাদের উদ্দেশ্যে কখনোই গণিমত নয় গণিমতের উদ্দেশ্যে জিহাদ পরিচালিত করা হয় না বরং মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে আল্লাহর দিনের দিকে সত্য দিনের দিকে ইসলামের দিকে আকৃষ্ট করা ইসলামের দিকে উৎসাহিত করা হিরো লোকজন বাছরিক প্রচুর পরিমাণে অর্থ প্রদান করত জিজিয়া হিসেবে এরপরও খালেদ তাদেরকে ধিকার দিয়ে বলেছিলেন আফসোস তোমাদের জন্য বাদ শরিক একশো নব্বই হাজার দীরহাম তারা প্রদান করবে এই চুক্তি মুসলিমদের সঙ্গে হয়ে গেল বিনিময়ে তারা অমুসলিম হিসাবে মুসলিমদের কাছ থেকে নিরাপত্তা লাভ করবে এবং সেখানে বসবাস করবে খালেদ চাচ্ছিলেন তাদেরকে ইসলামের দিকে নিয়ে আসার জন্য এবং এটাকে ইসলামে উৎসাহিত করা হয় বোখারি হাজিজ থেকে আমরা জানি রসৌল্লা সবাই সাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা একজন মানুষকে নিয়ে আসা यहाँ एक लाल दामी उटर थे उत्कृष्ट से ही समय एक लाल उट अत्यंत मूल्यवान जेटा बर्तमान समय एक दामी गाड़ी समतुल्य रसूल एक जो मानस के इसलमर दिखे नहीं आसा यमा दामी वस्तुर उत्कृष्ट जैक तर संगे चुक्ति गलो खालिद बीन वालिद चुक्िपत्र लिखलें बिस्मिल्लाहमान राहिम रहमान रहीम आल्ला नामे शुरू खालिद बीन वालिदे थे ये चुक्िपत्र स्वरित होार्षिक एक शत नब्बे हजार दीर्हमाम जिजिया प्रदान कर तराथ निरापत्ता लाभ करें जिजिया तक प्रदान करते जरा दुनियाते क्ज कर जे समस्त सन्यासी किंबा पुरोहित जरा अर्थ उपार्जन कर दुनिया, दुनिया के को क्षेत्र ते जिजिया प्रदान करते अपरदी जरा दुनिया संगे सम्पर्क त्याग कर मुसाफिर अवस्था रोजे जुहुदे जीवन अतिबाद करके अर्थ प्रदान करते माध्यम निरापतार प्रतिश्रुति देालिद बीन वाली पक्ष के সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে মুসলিমদেরকে জিজিয়া দেওয়ার মাধ্যমে তারা নিরাপত্তা লাভ করে এবং যদি কোনো সিচুয়েশনে কোনো পরিস্থিতিতে মুসলিমরা নিরাপত্তা দিতে অপারগ হয় ক্ষেত্রে তারা জিজিয়া প্রদান করতেও বাধ্য নয় বরং মুসলিমরা তখন তাদের প্রাপ্য জিজিয়া ফেরত দিতে বাধ্য এরকম একটি চুক্তি হয়েছিল খালিদ বিন অলিদ এবং হিরাল লোকেদের মধ্যে কাজে আমরা দেখতে পাচ্ছি যে জোর করে কাউকে মুসলিম বানানো এটা ইসলাম সমর্থন করে না কারণ ইমান এটা অন্তরের বিষয় কাউকে জোর করে ধর্মান্তরিত করা যায় না কিন্তু অমুসলিম শাসন ব্যবস্থা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে কোনো রাষ্ট্র সরকার গঠন করা এগুলো ইসলাম কখনোই স্বীকার করে না সেগুলো স্পষ্ট ফিতনা এবং জুলুমের শাসন অন্যায় শাসন শাসন ব্যবস্থা একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ সহ জন্যই নির্ধারিত সুতরাং ইরাকের মধ্যে আউ্পরাসিদ্দিক যে ভিত্তি বে স্থাপন করতে চেয়েছিলেন সেটা অর্জিত হয়ে গেল হিরা মুসলিমদের নতুন ঘাঁটি হিসেবে নির্দিষ্ট হলো। কাদিক খালিদ বিন ওয়ালিদ সেই ঘাঁটিতে অবস্থান করে সরাসরি পারস্য সম্রাটদের কাছে কোনো গভর্নরের কাছে নয় সরাসরি সম্রাটদের কাছে তিনি চিঠি পাঠাচ্ছিলেন এবং তাদেরকে ইসলামী দিকে দাওয়াত দিচ্ছিলেন খালেদ তিন ধরনের চিঠি পাঠিয়েছেন সম্রাটদের কাছে চিঠি পাঠিয়েছেন। গভর্নর যারা তাদের কাছে চিঠি পাঠিয়েছেন প্রাদেশিক গভর্নর এবং সাধারণ জনগণদের কাছেও তিনি চিঠি পাঠিয়েছেন তিনটি চিঠির মূল বক্তব্য একই হল কিছু ছোটখাটো পার্থক্য ছিল পারস্য সম্রাটদের কাছে তিনি চিঠি লিখেছিলেন बिस्मिल्ला रहमान राहिम एट खाले पक्ष्राटर निकटे खालेद लिखे सेल्लाहर प्रशंसा जिन्हें चक्रान्त के दुरबल कर दिए अपने मध्य विभक्ति सृष्टि करक्म पारस्य साम्राज्य से ही समय अंतर्द्वंद कलहे व्यस्त छो से गुके उल्लेख कर खालेद तेवर्ती बजे अपनारा इसलमर दिखे फिरत आसन से क्षेत्र में और अपन भूमि के झेड़े देव अर्थात छिड़े दिए अन्योके बद दिए अन्योकेदे इसलम पोछाते मुस्लिम नन से क्षेत्र घटबे से क्षेत्र में जोरपूर्वक आपड़ साम्राज्य दखल करोकेला जरा मृत्यु के ठीक तलब ताद जीवन के भलबाशें यही चिठी पारस्य साम्राज्य तरह सम्राटर का आस विस्तृत भूमि आरबे दुरबल जनपद लोकेद चिठ भाषा हे एसलम ग्रहण करस्य सम्राट्य खुबी विस्तृत कर ल चिठीर भाषा तेज़ अविश्वास मन हो ती करते तरफ से घाटी स्थपन कर चिठी दिए हुमक दी मुस्लिम हो जाओ अथवा कठोर सहजबद्ध भाषा एखने आसले सन्देहर को अवकाश नहीं कूब रागान्वित अहंकारे फेटे उठल एवं पार्श साम्राज्य एक विशाल साम्राज्य हिसाब तहंकार करत और आरबे लोके गणनार मध्य धरतना রসুল্লা সাল্লা সেই ঘটনা আমরা উল্লেখ করেছি আল্লাহ রসুল্লাহামের চিঠিকে তারা পরে দেখার প্রয়োজন করেনি যে চিঠি শুরুতে কেন মুখ রাজ টুকরো টুকরো করে দেবেন কাজেই তারা খুবই রাগান হয়েছিল এবং খালেদকে যুদ্ধের মাধ্যমে সাহেস্তা করার পরিকল্পনা তারা করছিল খালেদ বিন বিভিন্ন প্রাদেশিক গভর্নরদের কাছে চিঠি পাঠালেন মূল বিষয়বস্তু ঠিক রেখে তিনি সেখানে লিখলেন বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহর নামে শুরু খালেদের পক্ষ থেকে পারস্যের গভর্নরদের প্রতি আসলিম তাসলিম ইসলাম গ্রহণ করো তাহলে তোমরা নিরাপদে থাকবে নতুবা তোমাকে এবং তোমার জাতিদেরকে জিজিয়া প্রদান করে আনুগত্য স্বীকার করে নিতে হবে এবং যদি এতেও তোমরা রাজি না হয় তাহলে সেই ক্ষেত্রে তোমরা নিজেদের দুর্ভাগ্যের জন্য নিজেদেরকে ছাড়া কাউকে দায়ী করতে পারবে না কারণ আমি এমন সব লোকেদেরকে নিয়ে এসেছি যারা মৃত্যুকে ঠিক ততটাই ভালোবাসে যতটা তোমরা জীবনকে ভালোবাসো एक ही रकम भाषाई खालिद बीन वाली साधारण मानसलें समस्त शांति अथवा दायित्व जिम्मी बने जाओ ए गजिया प्रदान करो नो तुम्हारे एम एक गोष्ठी के चपे देव जरा मृत्यु के ठीक तलबे जो भाव तुम्हारा मद्यपान के भलोबासधारण मानस प्रेरित খালিদ বিন ওলিদের চিঠি হিরাতে যখন খালিদ অবস্থান করছিলেন সেখানে বেশ কিছু ঘটনা তার মধ্যে একটি অলৌকিক ঘটনা ঘটেছিল একটি কারামা সংঘটিত হয়েছিল সেই দিকে আমরা যাচ্ছি যখন বিভিন্ন দুর্গের লোকেদেরকে আত্মসমর্পণ করতে বাধ্য করা হচ্ছিল আলাপ আলোচনার মাধ্যমে সেখানে একটি দুর্গের প্রতিনিধি হিসেবে একজন অতি বৃদ্ধ ব্যক্তি যার নাম ছিল আব্দুল মাসি বিন আমর বিন বোকাইলা তাকে পাঠানো হয়েছিল এবং তার সম্পর্কে বর্ণনা করা হয়েছে যে লোকটি এত বৃদ্ধ ছিল বার্ধক্যের কারণে চোখের ভুরু যেন তার চোখের উপরে ঝুলে থাকা অবস্থায় ছিল যে লোকটিকে পাঠানো হয়েছিল সে বৃদ্ধ ব্যক্তি হলেও তার উপস্থিত বুদ্ধি এবং রস বোধের জন্য সে বেশ সুপরিচিত ছিল দীর্ঘ হায়াত সে লাভ করেছিল এবং সেখানে খালেদের সঙ্গে তার একটি ব্যতিক্রম ধর্মিক কথোপকথন শুরু হয়ে যায় শুরুতে খালেদ তাকে প্রশ্ন করলেন তাকে দেখে এত বৃদ্ধ একজন ব্যক্তি তাকে দেখে খালেদ প্রশ্ন করলেন যে তোমার জীবনের কতগুলো বছর গড়িয়ে গেছে সে জবাব দিয়ে বললো দুইশ বছর আল্লাহ আলম এটা সত্য বা মিথ্যা যাই হোক তার জবাব এটা ছিল এভাবেই ইতিহাসের গ্রন্থে আমরা দেখতে পাই খালে তাকে দেখে কিছু বোধ করছিলেন তাকে দেখে জিজ্ঞাসা করছিলেন তুমি এত বৃদ্ধ একজন ব্যক্তি তোমার জীবনে বার্ধক্য ছাড়া কি আর তুমি কিছুই অর্জন করেনি এখানে যে পরিস্থিতি সেই সিচুয়েশন ছিল যে কূটনৈতিক আলোচনা হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে প্রত্যেকেই যাচ্ছে যে সবচেয়ে বেস্ট ডিল যেটা সেটা অর্জন করার জন্য বার্গেনিং করা এই ধরনের একটা পরিস্থিতি সেখানে ছিল খালে তাকে দেখে এরকম একটা বৃদ্ধ ব্যক্তির সঙ্গে একেবারে অস্মৃতিপর বৃদ্ধ এরকম একজন বৃদ্ধ ব্যক্তিকে আলোচনা করতে হবে তার সঙ্গে এটা দেখে খালেজ কিছুটা অস্বস্তি বোধ তাকে দেখে জিজ্ঞাসা করলেন যে তোমার জীবনে এই পার্থক্য ছাড়া কি আর কিছুই তোমার অর্জন নেই আমি শুনেছিলাম হেরার লোকজন অত্যন্ত বুদ্ধিমান চালাক চতুর অথচ এমন এক ব্যক্তিকে পাঠিয়েছে যে নিজের সম্পর্কে বে খবর অর্থাৎ এত বৃদ্ধ একজন ব্যক্তি অথচ যখন বৃদ্ধ কথা বলতে শুরু করলো খালেজ বুঝতে পারলেন যে আসলে সে অন্যরকমের একজন মানুষ খালেদ জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কোথেকে এসেছো সে বললো যে আমি আমার পিতার শির দ্বারা থেকে এসেছি কোথেকে তোমার উৎপত্তি খালেদ আবারও জিজ্ঞেস করলেন আমি আমার মায়ের গর্ভ থেকে এসেছি তুমি যাচ্ছ কোথায় সামনের দিকে তোমার সামনে কি পরিসমাপ্তি খালেদ বিরক্ত হয়ে বলছেন দুর্ভাগ্য তোমার জন্য তুমি কোথায় দাঁড়িয়ে আছো মাটির উপরে দাঁড়িয়ে আছি তোমার দুর্ভাগ্য তুমি কি অবস্থায় আছো আমি কাপড় পরে আছি অর্থাৎ একের পর এক হেয়ালিপূর্ণ তামাশাপূর্ণ জবাব সে বৃদ্ধ দিচ্ছিল খালেদ বিনওয়ালিদ একজন সেনাপতি এরকম হেয়ালিপূর্ণ কৌতুকপূর্ণ জবাবে তার ধৈর্যচ্যুতি ঘটা খুবই স্বাভাবিক তারপর ধ্বংস করে ফেলে তখন সে বৃদ্ধ জবাব দিয়ে বলল। উট নয় বরং পিপ্রায় জানে তার করতে কি আছে একের পর এক হেয়ালিপূর্ণ জবাবের মধ্যে হঠাৎ করে এই ধরনের একটি কাব্যিক বাগধারাপূর্ণ কথাবার্তা শুনে খালেদের মধ্যে হঠাৎ করে একটি উপলব্ধি সৃষ্টি হলো তিনি বুঝতে পারলেন যে যতটুকু তুচ্ছ বা গুরুত্বহীন মনে করেছিলেন সেই ব্যক্তি আসলে সেরকম নয় যাই হোক দীর্ঘ ভূমিকার পর খালেদ মূল প্রসঙ্গে চলে আসলেন খালেদ বললেন আমি তোমাদের ক্যালদার দিকে আহ্বান জানাচ্ছি ইসলাম গ্রহণ করলে তোমরা লাভবান হবে এবং যদি ইসলাম গ্রহণ না করো জিজিয়া প্রদান করতে হবে যদি তাতেও রাজি না হয় তাহলে এমন এক লোকেদেরকে আমি নিয়ে এসেছি যার মৃত্যুকে সেভাবে ভালোবাসে যেভাবে তোমরা জীবনকে ভালোবাসো মৃত্যু বললো তোমাদের সঙ্গে যুদ্ধের আমাদের কোনো ইচ্ছা নেই তবে আমরা আমাদের আমাদের যে ধর্মবিশ্বাস সেটা ত্যাগ করতে রাজি নয় আমরা জিজি প্রদান করতে রাজিয়াছি ক্রীড়া লোকজন তারা মনে করেছিল যে মুসলিমরা হয়তো বা সাময়িক ভাবে বিজয় লাভ করেছে কিন্তু বেশি দিন পার্শ্ব সাম্রাজ্যের ভেতরে তারা টিকতে পারবে না কাজেই আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করার কি দরকার আপাতত জিজিয়া প্রদান করেই আমরা ক্ষান্ত হই খালেদ এই ধরনের কথোপকথন সমাপ্ত করলেন চুক্তিপত্র হয়ে গেল তারা জিজিয়া দেওয়ার মাধ্যমে নিরাপত্তা লাভ করবে হঠাৎ করে তিনি দেখেন যে সেই বৃদ্ধ ব্যক্তির সাথে একটি থলি রয়েছে তার সঙ্গে থাকা বৃত্ত তার যে খাদেম ছিল তার সঙ্গে একটি ক্ষুদ্র থলি সে নিয়ে এসেছে খালেদ থলিটাকে হাতে নিয়ে নিলেন এবং হাতের তালুর উপরে ঢেলে জিজ্ঞাসা করলেন থলির ভিতরে থাকা বস্তু দেখে এটা কি? এগুলো কি বৃদ্ধ বলল এটা হচ্ছে এক ধরনের বিষ এমন বিষ যা খুব দ্রুত কাজ করে বিষ কেন নিয়ে এসেছে আলোচনার সঙ্গে বৃদ্ধ জবাব দিয়ে বলল যে খালেদ এবং তার বাহিনীদের সম্পর্কে তারা একটি ভালো কথা ভালো ইমেজ তাদের ছিল অর্থাৎ যারা বন্দীদের উপর জুলো অত্যাচার করে না কিংবা অন্যান্য রাজাবাদ ছাড়া কোনো একটি জনপদ বিজয় করলে যেভাবে সবকিছু ধ্বংস করে অযথা যানমালের ক্ষতি করে এরকম কিছু তারা করে না এরকম একটি ভালো ধারণা নিয়ে সে এসেছে কিন্তু যদি সেই ধারণার বিপরীতে কিছু ঘটতো এরকম যদি কোনো কিছু ঘটে তাহলে সেই দৃশ্য দেখার আগেই যেন সে বিষ খেয়ে মৃত্যুবরণ করতে পারে এই কারণে সে বিষ সাথে করে নিয়ে এসেছে এবং সে আরো বলছিল যে তার মৃত্যু সময় চলে এসেছে একেবারে বৃদ্ধ একজন ব্যক্তি সে বলছে যে আমার মৃত্যু সময় একেবারে সামনে চলে এসেছে খালেদ বলছিলেন কোন মানুষই তার নির্ধারিত সময়ের আগে মৃত্যুবরণ করতে পারে না অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া নির্ধারিত সময় ছাড়া কোনো ব্যক্তি কোন নবসি মৃত্যুবরণ করতে পারে না প্রত্যেকের জন্য একটা সময় নির্ধারিত রয়েছে তার এক আগে পরে কেউ মৃত্যুবরণ করতে পারবে না এবং এটা বলার পর বিষ তার সেই মারাত্মক বিষ তিনি পান করতে শুরু করলেন এবং সেই সময় তিনি বলছিলেন বিসমিল্লাহ আল্লাহর নামে আল্লাহ সে আল্লাহ নামে শুরু যার অনুমতি ছাড়া আসমান জমিনের কোনো কিছুই কারো করতে পারে না আশেপাশে যারা ছিলেন তারা এই দৃশ্য দেখে দ্রুত ঝাঁপিয়ে পড়ে খালেদকে বিরত করার চেষ্টা করছিলেন যে উনি করছেন কি মারাত্মক একটা বিষ এটাকে তিনি খাওয়ার চেষ্টা করছেন এটা এক ধরনের আত্মহত্যা আর কি হবে কিন্তু তারা যত দ্রুত ছুটে এসে খালেদকে থামানোর চেষ্টা করছিলেন তার আগেই খালেদ সবটুকু বিষ পান করে ফেললেন এবং সবাই আশ্চর্য হয়ে দেখল খালেদ একেবারে সুস্থ স্বাভাবিক অবস্থায় সেখানে দাঁড়িয়ে আছেন এবং সেই বৃদ্ধ হতভম্ব হয়ে গেল সে বিস্ফোরিত চোখে তাকিয়ে বলছিল এই রকম একজন ব্যক্তি যদি আপনাদের সঙ্গে অবশিষ্ট থাকে अपनारा सत्यी ये पृथ्वी के पदवनत करते जा पृथ्वी के आपनारा शासन करते जाने य मारा विष आप क्षति करते हाल येख कर घटनाटी एम छ घटनाटी उल्लेख कर तबाड़ी इबने सद इबने कासिर इबने हजार अल्लास्कानी इबने तेईमिया और अनेक उत्सत्यता प्रमाणित हो दुरबल घटना हिसेबर को सूझ नहीं वृद्ध बोल তার মৃত্যু সামনে চলে এসেছে সে মারা যাবে খালেদ সেখানে আল্লাহ ছাড়া মৃত্যুবরণ করতে পারে না এবং তার জন্য একটি নির্ধারিত সময় রয়েছে। এবং শুধু তাই নয় সেটাকে হাতে কলমে দেখিয়ে খালেদ বিন ওয়ালিদ এবং কোথায় সেটাকে উপস্থাপন করছেন একটি যুদ্ধক্ষেত্রে যেখানে কুফর এবং ইমান একে অপরের মোকাবেলা করছে এরকম একটি অবস্থায় ইমানকে স্পষ্ট করাই ছিল খালেদ বিন ওয়ালিদের উদ্দেশ্য যদি খালেদের বিন্দু মাত্র सन्देह थकतुम खालेद मृत्युबरण करतें खाले ईमान और यिन ये छोटा खाद विहीन खाटी इमान छो खालेदर अनुमति छाड़ा कि খালিদের বিন্দু মাত্র ক্ষতি করতে পারেনি এ ঘটনা থেকে বেশ কিছু লক্ষণীয় বিষয় এবং শিক্ষা আমাদের জন্য রয়েছে প্রথম বিষয় হচ্ছে খালিদ বিনামতাল কাছ থেকেই অনুপ্রাণিত হয়েছিলেন যে কোনো কিছুই তার কোন দিকে ইমান এবং ইয়াকিনের উজ্জ্বল দৃষ্টান্ত খালেদ সেখানে দৃষ্টান্ত স্থাপন করলেন তাকদির কি জিনিস কদর কি জিনিস কদরের উপর বিশ্বাস কি জিনিস যা পূর্ব নির্ধারিত ভাগ্য যেখানে মৃত্যু যে অবস্থায় নির্ধারিত রয়েছে তার এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না বৃদ্ধ ব্যক্তি বলছিল তার সময় শেষ খালেদ দেখিয়ে দিলেন মৃত্যু মানুষের ইচ্ছা করলেন বা উপকরণের ভালো মন্দ করার ক্ষমতা নেই বিশুদ্ধ নিয়তের দৃষ্টান্ত খালেদ বিনওয়ালিদ সেখানে স্থাপন করলেন যদি খালেদের কথা কাজ কিংবা বিশ্বাসে বিন্দুমাত্র খাত থাকতো আল্লাহ বিশ্বের স্বাভাবিক ক্রিয়া ঘটাতেন কারণ আল্লাহ তাল্লা সেই কাজকেই কবুল করেন যেটা বিশুদ্ধ আল্লাহ নিজে বিশুদ্ধ তিনি বিশুদ্ধ করে থাকেন কবুল করার শর্ত হচ্ছে নিয়তের বিশুদ্ধতা এবং যেভাবে করেছেন তার পথ এবং মতকে অনুসরণ করা খালিদ বিনওয়ালিদের যদি বিন্দুমাত্র অবিশুদ্ধতা তার ভিতর থাকতো খ্যাতির কারণে নাম দেখানোর কারণে লোক দেখানোর কারণে তিনি বিষ দেখাচ্ছেন এরকম কোনো ঘটনা যদি ঘটতো আল্লাহ সুকাল্লা সেই বিষের সাধারণ ঘটনায় ঘটাতেন বিষক্রিয়া তার উপর কাজ করত তিনি সেখানে মৃত্যুবরণ করতেন এই ঘটনার আরেকটি শিক্ষা হচ্ছে দুয়া কবুলের ক্ষেত্রে আন্তরিকতা এবং ইমান ইয়াকিনের গুরুত্ব অনেক সময় আমরা অনুযোগ করে থাকি আল্লাহ সুকুমাতাল আমাদের কথা শুনছেন না আমাদের দোয়া কবুল করছেন না ইত্যাদি ইত্যাদি বাস্তবে দুয়ার মধ্যে কোনো সমস্যা নেই বরং সমস্যা হচ্ছে যেই ব্যক্তি চাচ্ছে তার ভেতর এক্ষেত্রে একজন আলেম চমৎকার হয়ে বলেছেন দুয়া হচ্ছে একটি ধারালো তরবারির মতো तरबड़ीते समस्या नहीं समस्या से व्यक्तर माजे जे तरबड़ी के बहन करते धारा तरबड़ी जो शक्तिशाली व्यक्ति हाथे थके से तरबड़ी के व्यवहार करते ही तरबी जो दुरबल व्यक्तर का थे व्यवहार करते कि तरह फायदा से व्यर्थ है और से तरबार नाम होंगे ईमान और यिन खालिद बीन अल्लीर विशुद्ध इमान छिल ये दृढ़ विश्वास अल्लाहर क्योंकि दुआ कर वास्तव में देखिए दिलेंषर को আল্লাহ আমাকে রক্ষা করবেন কারামা সংঘটিত হল খালিদ বিনওয়ালিদের জীবনে আল্লা মোহাম্মদ আল্লাহর যারা প্রিয় বান্দা আল্লাহর আউলিয়াদের মধ্যে যারা অন্তর্ভুক্ত তাদের মধ্যে একজন একজন ছিলেন খালিদ বিনওয়ালিদ এবং এই ঘটনার মাধ্যমে আল্লা মোহাম্মাল তাকে সম্মানিত করলেন সেই দৃষ্টান্ত দেখে সেই বৃদ্ধ ব্যক্তি যে নিজের সাম্রাজ্যের অনেক বিষয় নিয়ে গর্ব অহংকার করছিল খালিদের সঙ্গে আলোচনা করতে এসে সে স্বীকার করতে বাধ্য হলো এরকম ব্যক্তি এরকম লোকেরা যখন তোমাদের মধ্যে থাকবে তোমরাই পারবে সারা পৃথিবীকে পায়ের নিচে নিয়ে আসতে পদাবন্নত করতে কাজে পৃথিবী মুসলিমদের অধীনে এসেছিল সাহাবায়করামের আদর্শের মাঝে যদি সাহাবায়ের মত এবং ঘটনা এবং এই ঘটনাটি রসুল্লাহলাম একদিন তার বেশ কিছু সঙ্গে গল্প আলোচনা করছিলেন কথা প্রসঙ্গে পার্শ্ববর্তী অঞ্চল সেখানকার কথাগুলো উঠল রসৌল্লাহসাল্লাম বললেন তাদেরকে সুসংবাদ দিয়ে যে মুসলিমরা খুব শীঘ্রই হিরা বিজয় করবে সেই কথা শুনে সেখানে একজন সাধারণ সরল মনা মুসলিম তিনি আগ্রহ সহকারে জিজ্ঞাসা করলেন ইয়ারসুল্লাহ হীরা যদি আমরা বিজয় করি তাহলে আমি কি কিরামা বিনতে আব্দুল মাসি তাকে লাভ করব। যে বৃদ্ধ ব্যক্তি এসেছিল সেখানে আলোচনা করার জন্য খালিদ বিন আলীদের সঙ্গে তার মেয়ে কিরামা সে একজন রাজকুমারী প্রিন্সেস ছিল এবং তার সৌন্দর্য খ্যাতি তার সুনাম চতুর্দিকে ছড়িয়েছিল আরবের লোকেরা তাকেই জানতো পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা হিসেবে সেই সাধারণ সরলপান মুসলিম রাসুল্লা সাল্লামকে বলছিলেন হীরা যদি বিজিত হয় আমি যদি সেখানে থাকি আমি কি সেই রাজকন্যাকে পাবো রাসুলামেছিলেন হ্যাঁ এবং সেই ব্যক্তি ছিলেন এবং তিনি কাছে সেই প্রাসাদের রাজকন্যাকে দাবি করলেন সাক্ষী উপস্থাপন করার পর খালিদ বিনওয়ালিদ অনুমতি দিলেন সেই রাজকন্যাকে সেই মুসলিমের সাথে দেওয়ার জন্য এই সংবাদ শুনে প্রাসাদের যারা মহিলা ছিল তারা বিলাপ আফসুস করতে শুরু করলো সেই দুর্গ বিজয় করেছে তখন কিরামা আর যুবতী অবস্থায় নয় বরং একেবারে আশি বছরের বৃদ্ধা একজন মহিলা তার পিতা সে আরো বৃদ্ধ ব্যক্তি ছিল কাজে তার সৌন্দর্যের কোনো কিছুই আর অবশিষ্ট নেই কাজেই সেই রাজকুমারী সে নিজেই নিজের সমস্যার সমাধান করে বলল যে তোমরা আফসোস করো বরং আমাকে তার কাছে নিয়ে যাও সেই বোকালোকটি ভেবেছে আমার আগে সৌন্দর্যের কথা কিন্তু সৌন্দর্যের ক্ষয় আছে সৌন্দর্যে অক্ষয় নয় কিরামাকে নিয়ে আসা হলো সেই মরুভূমির মুসলিমের কাছে সুবিল তার কাঙ্ক্ষিত রাজকুমারীর দিকে তাকিয়ে তার যে সৌন্দর্যের কথা সে শুনেছিল এবং একজন বৃদ্ধা নারীকে তার সামনে দেখে সে শোকে দুঃখে নির্বাক হয়ে যায় রাজকুমারী বললো যে একজন বৃদ্ধা মহিলাকে দিয়ে তুমি কি করবে আমাকে ছেড়ে দাও সুবিল বলল ঠিক আছে তোমাকে আমি ছেড়ে দিতে পারি কিন্তু একটি শর্ত কি শর্ত তোমাকে মুক্তিপণ দিতে হবে কত মুক্তিপণ চাও সুবিল তার পিতা মাতার সামনে দাঁড়িয়ে তখন অন্তত তাকে মুক্তিপণের মাধ্যমে রাজকুমারী সে একটি উচ্চ মূল্য আমি তার কাছ থেকে নিয়ে নেই সুবিল তার মা বাবার কথম করে বললো এই পরিমাণ অর্থ না দিলে আমি তোমাকে ছাড়বো না সেই পরিমাণ অর্থ কত এক হাজার তিরহাম একজন রাজকুমারীর জন্য এক হাজার দিহাম এটা কোনো অর্থই নয় সেই রাজকুমারী বুঝতে পারলেন যে এই ব্যক্তি তিনি ভেবেছেন এক হাজার দিহাম এটাই হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা সবচেয়ে দামি সবচেয়ে এক হাজার থেকে বেশি কোনো সংখ্যা থাকতে পারে রাজকুমারী বুদ্ধিমতী সে কৃত্রিম বিস্ময় প্রকাশ করে বলল এক হাজার তিরহাম এক কম নয় না এক তিরহামও কম নয় রাজকুমারী দ্রুত এক হাজার দিহাম দিয়ে তার কাছে এটা কিছুই না সে এটা দিয়ে সেখান থেকে মুক্ত হয়ে প্রাসাদে ফেরত গেল সুবিল মুসলিম সহযোদ্ধাদের কাছে এসে খুব গর্ব অহংকার সহকারে এই ঘটনাটি বলছিল বলছিল দেখো আমি রাজকুমারকে না পেলেও তার কাছ থেকে চড়া একটি মূল্য মুক্তিপণ হিসেবে ঠিকই নিয়ে এসেছি এক হাজার মুসলিমরা হাসিতে ফেটে পড়লেন এবং বললেন তুমি এত কম মূল্য চাইলে কেন তুমি চাইলে তারও অনেক বেশি মূল্য লাভ করতে পারবে সে সাধারণ মরুচারী মুসলিম তিনি হতভম্বু হয়ে বললেন এক হাজারের থেকে বড় কোনো সংখ্যা আছে আমি জানতামই না খালেদ বিন আলীদের কাছে আসলো খালেদ এই ঘটনা শুনে তিনিও মন খুলে হাসলেন এবং তিনি বললেন মানুষ চায় একটা আর আল্লা সুবাহ ইচ্ছা করেন আরেকটা এই ঘটনার একটি দৃষ্টান্ত হচ্ছে যে মুসলিমদের বাহিনীতে সেই সময়ে একেবারে সাধারণ মরুভূমির অন্তর্ভুক্ত বেদইন মানুষ যারা যারা জীবন যাপন করতেন তারাও ছিলেন কিন্তু আল্লা সুবাহাল্লাহ তাদেরকে ইমানের মাধ্যমে সম্মানিত করেছেন ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন যারা কিনা এত সাধারণ ছিলেন এক হাজারের থেকে বড় কোনো সংখ্যা হতে পারে এতটুকু তারা জানতেন না কিন্তু তাদেরকে দিয়ে আল্লা সুকামতাল্লাহ পৃথিবীর চার প্রান্ত বিজয় করিয়েছেন এবং ইসলামের ভিত্তি স্থাপন করেছেন শুধুমাত্র তাদের ইমানের কারণে প্রাচুর্য কৃত্রিম আভিজাত্য এগুলোর কোনো মূল্য আল্লা সুকামতাল্লাহর কাছে নেই আল্লাহ সুখমাতাল্লাহ দেখেন মানুষের অন্তর সেই মুসলিম তিনি হয়তোবা একজন মরুচারী বেদুইন খুব সাধারণ ছিলেন কিন্তু তার ইমানের কারণে তিনি দামি ছিলেন মূল্যবান ছিলেন যে কারণে সেই সমস্ত সাধারণ মুসলিমদের করুণার মুখাপেক্ষী ছিলেন পারস্য সাম্রাজ্যের রাজা বাদশাহ রাজপুত্র রাজকনারা এটাই হচ্ছে ইসলামের মর্যাদা ইসলামের দেওয়া সম্মান খালেদ বিন অলিদ যে অভিযানগুলো পরিচালনা করছেন তার বেশ কিছু একের পর এক আমরা উল্লেখ করলাম কুবুল্লা থেকে শুরু করে হীরা পর্যন্ত এবং যদি আমরা মানচিত্র দেখি আমরা লক্ষ্য করি যে মূলত ফুরাত নদীর তীর ধরে ইরাকের বড় বড় শহরগুলো ছিল এবং সেই দিকেই খালেদ উপরের দিকে সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছেন এবং যে কোনো সভ্যতার ক্ষেত্রে এটা সত্য হিসেবে আমরা দেখতে পাই বড় বড় শহর নগর বন্দর সভ্যতা এগুলো সবসময় নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠে ইরাকেও সেই বিষয়টাই ছিল খালিদ বিনওয়ালিদ ফোরাতের তীর ধরে উপরের দিকে অগ্রসর হয়ে যাচ্ছিলেন হিরা অতিক্রম করে সামনের দিকে তিনি যেখানে যান আল আম্বার সেখানে তিনি যুদ্ধ পরিচালনা করেন এবং সেই যুদ্ধের আরেকটি নাম হচ্ছে চক্ষুর যুদ্ধ বা জাতুল ওয়ুন সেখানে মুসলিমদের তীরে আঘাতে শত্রুদের বহু সৈন্য অন্ধ হয়ে যায় এই কারণে সেই যুদ্ধের নাম হচ্ছে চক্ষুর যুদ্ধ পরবর্তীতে খালিদ বিন ওয়ালিদ আইন উত্তামর সেখানে যান সেখানেও তিনি বিজয়ী অর্জন করেন প্রত্যেকটি যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ বিজয় অর্জন করেন আইনাত্তামর সেখানকার একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে সেখানে একটি মন্দির হতে চল্লিশ জন বালককে মুসলিমরা মুক্তি করেন তাদেরকে মন্দিরে রাখা হয়েছিল তারা ছিল মূলত ভবিষ্যতে পুরোহিত হবে এরকম একটি অবস্থায় এবং সেই বালকদের মধ্যে একজন ব্যক্তি যার নাম ছিল নুসাইয়ের নুসারের পুত্র হচ্ছেন মুসা মুসাবিনুসের মুসাভিনুসার সেই বিখ্যাত গভর্নর পরবর্তী সময়ে যার নির্দেশনায় দরজাকে খুলে দেয় পুরাতের তীর ধরে সামনের দিকে অগ্রসর হতে হতে খালেদ মূলত ইরাকের শেষ প্রান্তে পৌঁছে এসেছিলেন এবং তার সামনে সেই অবস্থায় ছিল শাম রোমান সাম্রাজ্য এবং আরবের এক প্রান্ত অর্থাৎ शेष सीमाना शेष सीमाना शाम्राज्य शुरू अपने जानाली अवरुद्ध अवस्था छिले खालेदे बाहन सहाज्य आवेदन कर लिठी पाठ खालेद चिठ जवाब दिए लिखे पाठाले अल्प किसेक्षा कर तुम्हार निकट उष्टिर दल आस যাদের উপর সিংহ সেনারা আরোহণ করে আছে যাদের হাতে রয়েছে তরবারি ঢেউয়ের মতো দলের পর দল তোমার সাহায্যে ছুটে আসছে খালিদিন আলী দুমাতল জান্দাল সেদিকে এগিয়ে যাওয়া শুরু করলেন দুমাতাল জান্দাল এই অঞ্চলে খালিপিন আলীর আগেও অভিযান পরিচালনা করেছেন এবং সেই সময়টা ছিল রাসু উল্লাহ সাল্লাহসাল্লামের জীবদ্দশায় দুমাতাল জান্দাল খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান ছিল আরবের শেষ প্রান্তে অবস্থিত একটি স্থান যার পর স্বামের শুরু এবং সেই স্থানটির ব্যাপারে রাসু উল্লাহ সাল্লাহসাল্লাম তার জীবদ্দশাতে আগ্রহী ছিলেন সেখানে তিনি বাহিনীও পাঠিয়েছিলেন এবং সেই বাহিনীর আমির ছিলেন খালেদ বিনেদালের নেতৃত্ব ছিল দুইজন একজন উকাইদার কে বন্দী করে মদিনাতে নিয়ে আসার জন্য খালেদ তাকে বন্দী করে রাসুল্লাহলামের সাথে উপস্থাপন করেছিলেন উকাইদার মদিনায় এসে আবারও ওয়াদা করল আর কখনো বিরুদ্ধাচরণ করবে না রাসুল্লাহ ইসলাম তাকে ক্ষমা করলেন নিরাপত্তা দান করলেন মুক্তি দিলেন কিন্তু রুমাতাল চান্দালে ফেরোদ গিয়ে সে আবারও বিশ্বাসঘাতকতা করল ও আধা ভঙ্গ করলো মুসলিমদের বিরুদ্ধে রোমানদের পক্ষে সে অবস্থান দিল কাজে বিশ্বাসঘাতকতা করা এটাই ছিল ওকায়দারের স্বভাব ওকায়দার সংবাদ লাভ করল খালেদের বাহিনী আবারও আসছে রুমাতাল চান্দালের দিকে পূর্বের অভিজ্ঞতা ঘটনা থেকে সে বুঝতে পারল বাস্তবতা কি ঘটবে সে খুবই আতঙ্কিত হয়ে গেল কারণ খালেদের সম্পর্কে তার কিছু অভিজ্ঞতা আছে সে বলল যে আমি তোমাদের মধ্যে খালেদ সম্পর্কে সবচেয়ে বেশি জানি তার কাছে পরাজিত হয়নি কাজেই আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি তার সঙ্গে যুদ্ধে জড়িও না কিন্তু তার সাথে থাকা লোকেরা তার এই গ্রহণ করলো না উকাইদার পীড়াপিড়ি করছিল কিন্তু তারা পাত্তা দিত না শেষ পর্যন্ত খালেদ সেখানে আবারও তাকে বন্দী করতে সক্ষম হলেন এবং তাকে কঠোর শাস্তি দেওয়ার মাধ্যমে তার বিশ্বাসঘাতকতার পরিণাম গানাম তার বাহিনী মুক্ত দৌমাতলাম জানালের অভিযানের পর আশেপাশের কয়েকটি অঞ্চলে খালেদ বিন ওয়ালিদ আরো কিছু অভিযান পরিচালনা করেন আল হাসিদ আল মুসাইক সেই সমস্ত অঞ্চলে এবং সেখানে একটি বর্ণনা থেকে আমরা দেখতে পাই খুব কঠিন অভিযান সেখানে পরিচালনা করা হয়েছে রাত্রিকালীন অভিযান পরিচালনা করা হয়েছে ইবনে জারির আদি ইবনে হাতিম থেকে একটি বর্ণনা উল্লেখ করেছেন যে যুদ্ধের সময় আমরা মুসাইয়াক সেখানে একজন ব্যক্তির কাছে যাই সেই ব্যক্তির নাম ছিল হারকুশ ইবনে নুমান আর নামিরি সেই ব্যক্তি রাতের বেলা ঘরে বসে তার ছেলে স্ত্রী সেখানে ছিল সে মতপান করছিল মাতাল অবস্থায় ছিল তার সামনে বিরাট আকৃতির একটা মদের পেয়ালা ছিল তার সন্তান এবং স্ত্রী তারা পরস্পর বলা বলি করছিল একদিকে শূন্য বাহিনী আসছে আর এদিকে তুমি মদপান করছো এই অবস্থাকে মতপান করতে পারে হারকুশ সে জবাব দিয়ে বললো এই হচ্ছে শেষবারের মতো মত করা কারণ আমার বিশ্বাস ভবিষ্যতে আর কখনো মত করা করার সুযোগ আমি পাবো না সবাই যখন মাতাল অবস্থায় ছিল তখন হারকুশ কবিতা বৃত্তি করে বলছিল হে সাকি ভোরের আগেই আমাকে মতপান করাও করা ফজরের আগে হয়তো বা মৃত্যু তারও আগে কিন্তু আমরা তার খবর রাখি না এরকম মাতাল অবস্থায় কবিতা পাঠ করছিল মুসলিমরা সেখানে আক্রমণ করেন এবং হারকুশকে তার হত্যা করেন এবং তার ছিন্নমস্তক গিয়ে সেই মদের পেয়ালার উপরেই পড়ে তার সন্তান স্ত্রীদেরকে বন্দী করে নিয়ে আসা হয় সেখানে যুদ্ধে আরেকটি গুরুত্বপূর্ণ যাদের কাছে খলিফার পক্ষ থেকে দেওয়া নিরাপত্তা চুক্তি ছিল তাদেরকে ইচ্ছাকৃত হত্যা করা হয়নি তারা ঘটনাক্রমে পরিস্থিতির শিকার হয়ে তারা সেখানে নিহত হলেন অমর ইবুল খাতা এই ঘটনার কারণে দুইজন মুসলিম নিহত হয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে তিনি খালেদের একই এলাকায় বসবাস করে তাদের অবস্থা এরকমই হয়ে থাকে সুতরাং আউকার সিদ্দিক খালেদকে দোষী না করে তাদের অবস্থানকেই দোষারোপ করছিলেন আউকার সিদ্দিক বললেন তাদের অপরাধ ছিল তারা মুশ্রিকদের সঙ্গে মিশে অবস্থান করছিল এবং রাসুল আসালাম হাদিস থেকে আমরা জানি রাসুল আল্লাহ আসলাম বলেছেন যে মুসরিকদের সঙ্গে যারা একত্রে বসবাস করে তাদের দায় দায়িত্ব থেকে আমি মুক্ত মুসলিম এবং মুশ্রিকদের পৃথক থাকা সম্পর্কে আরেকটি হাদিস রাসুল আসলাম বলেছেন যে তুমি কখনো এই দুইটি আগুনকে একত্রিত দেখতে পারবে না অর্থাৎ মুশ্রিক এবং মুসলিম কখনও একত্রে বসবাস করতে পারে না কাজেই যখন দারুল ইসলাম থাকবে ইসলামী রাষ্ট্র থাকবে সেই রাষ্ট্রের বাইরে গিয়ে দারুল কুফর বা দারুল হারবে বসবাস করা সম্পূর্ণ নিষেধ ইসলামী শৈরিয়ত আমাদেরকে সেই বিষয়টি জানায় দারুল ইসলামের সংজ্ঞা কি জনসংখ্যার ভিত্তিতে 90% লোক মুসলিম এই সংজ্ঞার ভিত্তিতে কোনো ভূমি রাষ্ট্র ইসলামী রাষ্ট্র বলে সংজ্ঞায়িত করা হয় না বরং দেখার বিষয় হচ্ছে সেই রাষ্ট্রের আইন কানুন নিয়ম নীতি রাষ্ট্রীয় আইন এইগুলো কি ধরনের সেগুলোর ভিত্তি কোথায় সেগুলো কি কোরআন হাজিজের উপরে প্রতিষ্ঠিত নাকি কোরআন হাজি বিরুদ্ধে মানুষের মতামতের উপর প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় আইনের ভিত্তিতে যখন একটি রাষ্ট্র ইসলামী আইন দ্বারা পরিচালিত হয় সেই রাষ্ট্রকে বলা হয়ে থাকে দারুল ইসলাম যখন একটি রাষ্ট্র অন আইন দ্বারা পরিচালিত হয় যদিও জনসংখ্যা সেখানে সংখ্যাধিক্য মুসলিম হয় এরপরেও সেই রাষ্ট্রের সংজ্ঞা হয়ে থেকে দারুল কুফর কারণ আইন হচ্ছে সেখানে কুফুরী আইন এবং যে কাফুরি রাষ্ট্র মুসলিমদের সঙ্গে যুদ্ধে রত তার সং বলা হয়ে থেকে সেই রাষ্ট্রটি হচ্ছে দারুল হার্ভ যুদ্ধরত রাষ্ট্র কাদের ইসলামী রাষ্ট্র থাকা অবস্থায় দারুল কুফুর বা দারুল হার্ভে বসবাস করার কোনো অনুমতি মুসলিমদের জন্য নেই খালেদ বিনওয়ালিদ সেখানকার অভিযান শেষ করার পর তিনি পরবর্তী অভিযান সেখানে পরিচালনা করলেন ফুরাদে আল তিনি যখন সেখানে অবস্থান করছিলেন যুদ্ধ হিসেবে অভিযান হিসেবে সেটা খুব উল্লেখযোগ্য কোনো ঘটনা ছিল না কিন্তু অন্যান্য কারণে সেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল ভৌগোলিকভাবে এবং শত্রু কারা সেই দিক থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল খালি এমন একটি স্থানে অবস্থান করছিলেন যেটা তিনটি ভূমির সম্মিলনস্থল একদিকে আরব খ্রিস্টানরা সেখানে অবস্থান করে আছে যারা রোমানদের অনুগত শামের সীমানা খুব বেশি দূরে নয় मर प्रांत अवस्थान कर दिखाई इराक्य साम्राज्य शेष सीमान कर दल लोक प्रत्येक कमन एनीमी हिसाब से खाले क्षुब्धित जोट गठन करजा जोट सम्मिलित शक्ति इंटरनैशनल तर बिदे मोकबिला खालेद बन वालेद एकदि पापेट गवर्नमेंट और एकदि के ख्रीटाना और एकदि पार्श्य साम्राज्य ता रोम मुस्लिम क्षिप्त अवस्थाएंगे तर सियालुब यदारे समस्त गोत्री करके अवस्थान कर एक मास पर्तनी शुरू ना चुपचाप अवस्थान कर परीक्षा हो कार उपरि बेर्टते শেষ পর্যন্ত মুসলিমদের বিরুদ্ধে শত্রুরাই এবং তারা সিদ্ধান্ত নিল যে চুপচাপ যুদ্ধ না করে এইভাবে আমরা বসে থাকবো না বরং আমরা নদী অতিক্রম করে অপর পারে গিয়ে মুসলিমদের উপরে হামলা পরিচালনা করব। আরবের একটি বিখ্যাত উপকথা বা গল্প থেকে আমরা জানি আরবের বিখ্যাত বীর আন্তর নে সাদ্দ যে একজন বীর হিসেবে খ্যাত ছিল তাকে প্রশ্ন করা হয়েছিল কিভাবে আপনি শত্রুদের উপরে বিজয় লাভ করেন তখন সে যে প্রশ্নকারী তাকে বলেছিল তো আমার আঙুল আমার মুখের ভিতরে প্রবেশ করাও আমার আঙ্গুল তোমার মুখের ভিতরে আমি প্রবেশ করাবো এবং একজন আরেকজনের আঙুল দাঁত দিয়ে কামড়াতে থাকব তো একে অপরের আঙুল দাঁত দিয়ে কামড়ানো শুরু করলো এবং অপর ব্যক্তি একটা সময়ে সহ্য করতে পারছিল না সে নিজের আঙুল আন্তরারার মুখ থেকে টেনে নিল তখন আন্তারা তাকে বলল যে এভাবেই আমি শত্রুদের উপরে বিজয় লাভ করি অর্থাৎ ধৈর্যের মাধ্যমে শত্রুদের উপরে বিজয় লাভ করা যায় খালেদ সেখানে ধৈর্যের পরীক্ষা দিয়ে বিজয়ী হলেন শত্রুরা করবে শত্রুরা তোমরা স্থান থেকে ঘুরে এসে আমাদের উপর আক্রমণ পরিচালনা করো যাই হোক শত্রুপক্ষ সুবিধা একটি জায়গা খুঁজে নদী অতিক্রম করে আসলো মুসলিমরা এরই অপেক্ষায় ছিলেন সে বিশাল বাহিনীকে মুসলিমরা একের পর এক নিশ্চিন্ন করতে শুরু করলেন এবং এমন একজন সেনাপতি ছিলেন এমন একজন যোদ্ধা ছিলেন তিনি কখনো শত্রুদেরকে ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না পরাজিত শত্রুদেরকে ছেড়ে দেবেন তারা আবার পুনরায় সংঘটিত হয়ে হামলা করবে এই অবকাশ খালেদ তাদেরকে দিতেন না খালেদ তাদেরকে ধাওয়া করে হত্যা করতে শুরু করেন এবং যখন তারা সেই সময় অপেক্ষায় ছিল একদিকে রোমান সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য তারা পরস্পর খালেদ বিন অলিদকে দেখে নিজেদের বিপদ টের পেয়েছিল এবং তারা পরস্পর বলা বলি করছিল যে তোমরা তোমাদের রাজত্বকে রক্ষা করো কারণ এই ব্যক্তি ধর্মের ভিত্তিতে কারণ তারা জানতো যে যদি তারা পলায়ন করারও চেষ্টা করে খালেদ কখনো তাদেরকে সেই সুযোগ দেবেন না কাজেই ময়দানে আসার আগেই তারা আতঙ্কগ্রস্ত হয়ে যেত এবং তাদের হাঁটু কাঁপতে শুরু করত এবং খালেদ বিনওয়ালিদ তার সম্পর্কে তিনি একজন জীবন্ত কিংবদন্তি ছিলেন বিভিন্ন ঘটনা গল্প যুদ্ধের ঘটনা বীরত্বের ঘটনা এগুলো মানুষের মুখে মুখে চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছিল এবং যখন এই ঘটনাগুলো মুখে মুখে ছড়িয়ে পড়ে বাস্তবে যা ঘটেছে তার থেকে আরো বেশি আকারে ছড়িয়ে পড়ে কাজে খালেদ বিনওয়ালিদকে তারা একজন অতিমানব মহামানব হিসেবে দেখত এবং একই সঙ্গে যখন তারা সেই ঘটনা শুনলো যে খালেদ তিনি বিষ পান করেছেন কিন্তু এটা তার কোন ক্ষতি করেনি তারা আশ্চর্য অভিভূত হয়ে যেত আরো একটি গুজব ছড়িয়ে পড়েছিল গুজবটি হচ্ছিল আল্লাহ তাকে এই তরবারি দিয়েছেন এবং এই তরবারিমদের সাল্লাম খালেদ বিন আলিদকে উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ কিন্তু এই উপাধিকে তারা ভুল বুঝেছিল রসুল্লাহ সাল্লাহ আসলাম যেটাকে বুঝিয়েছিলেন যে খালেদ আল্লাহর তরবারিগুলোর মধ্যে একটি তরবারি যা আল্লাহ উন্মুক্ত করেছেন মুনাফিক এবং কাফির দেবিরুদ্ধে কিন্তু তারা মনে করেছিল যে বাস্তবে হয়তো জান্নার থেকে একটি তরবারি খালেদ দেওয়া হয়েছে যে কারণে কখনো পরাজিত হন না এবং রোমানদের দেখতে একজন রোমান সেনাপতি সে এত ছিল দেখা করেছিল যুদ্ধ আগে এবং জিজ্ঞাসা করেছিল যে আমরা আপনার সম্পর্কে একটি কথা শুনেছি কথা কি সত্যি যে সত্যি আপনাদের নবী জান্নার থেকে একটি তরবারি লাভ করেছেন আল্লাহর তরবারি সেটা আপনাকে দেওয়া হয়েছে এই কারণে আপনাকে বলা হয়েছে সাইফুল্লাহ খালেদ চাইলে এই বিষয়কে পুঁজি করে মুনাফা উঠাতে পারতেন কিন্তু খালেদ বিনওয়ালিদ কিংবা সাহাবাহিকেরাম তারা কখনই কোন কৃত্রিম ভান তারা করতেন না সরাসরি বললেন উপাধি দিয়েছেন দেওয়া হয়নি কিন্তু এরপরেও সেই মুশ্রিকরা খালেদকে ভীতির চোখেই দেখত ইরাক অভিযানের শেষ দিকে যখন আয়াস বিন গানাম তার অবরুদ্ধ মুক্ত করা হলো খালেদ তার পুরোনো অবস্থানস্থল बेज हिसाब सेवहारीरा से खलीफा निर्देशना हीरा ते अवस्थान परवर्तीस राजनीति मदायना दीर्घ पथ पारी दिए हिरार दिखे फेरत जा सरिया इरकर मध्यवर्ती अंचल शुरू कर दिखे फेरत जाए खालेद बीन वाली और एक असाधारण घटना घटी खालेद हज कर इच्छा कर लें समय हजर मौसम দূর থেকে মানুষ বাইতুল্লাহ করছিল হজ করছিল মুসলিমরা সে সময় ছিলেন অনেক দূরের একটি স্থানে সেখানে বাহিনী ফেরত যাচ্ছে হেরার দিকে তার দুই ভাগে ভাগ করেছিলেন একটি বাহিনী পেছনের দিকে থাকবে যাতে পেছন দিক থেকে কোনো শত্রুরায় এসে মুসলিমদের উপর আক্রমণ করতে না পারে আর একটি বাহিনী সামনে দিকে এগিয়ে যাবে সৈনিকরা দুই ভাগে অগ্রসর হয়ে এগিয়ে যাচ্ছিল খালেদ বিনওয়ালে তখন তার সাথে থাকা তার ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তিদেরকে বললেন আমি তো হজ করার चिंता करोम कि मन करो हम उचित ना ये सूझे हज कर फेला तरह आश्चर्य हो गी जुद्धक्षेत्र रेच बाहन फिरत जा हिरार दिखे से जिन आमिर बाहन के फेले हज करते जा हज करते गेले जाब कतुकू समय मध्य आबा फसबें क्यों क्योंकि एरपर खालिद भाषी सूजे एक चेष्टा कर देखते द्रुत गए हज कर आबादी संगे जोगदान करते खालिद बीन वालिद কিংবা সাহাবাহিক রাম তাদের অন্তর ছিল আল্লা সুত্লার আনুগত্যে ভরপুর হজ আল্লাহ তাল্লার বড় ইবাদতগুলোর মধ্যে একটি এবং সেখানে অবস্থিত কাবা এটা একটি চুম্বকের মতো যেটা মানুষদেরকে আহ্বান করে মানুষদেরকে টানতে থাকে যে ব্যক্তি আল্লাহর দিকে অনুগত আল্লাহর দিকে যিনি ঝুঁকে পড়া ব্যক্তি তিনি এই টান অনুভব করেন এবং যখনই কোনো একজন মুসলিম যারা হজ করে এসেছেন তারা এই বিষয়টি জানেন যখন তারা একবার হজ করে আসেন কাবাকে দেখে আসেন তারা বারবার সেখানে যেতে ইচ্ছা করেন আবারও তারা সেখানে ফিরে যাওয়ার ইচ্ছা করেন কার দিকে তারা একটি আসক্তি অনুভব করেন এবং আল্লাহালে এটাকে উল্লেখ করে আল্লাহ বলেছেন যখন এই স্থানকে আমি মানুষের জন্য মাসাবা হিসেবে প্রত্যাবর্তন স্থল হিসেবে যেদিকে মানুষ বারবার ফিরে আসে এবং একটি নিরাপদ স্থান হিসেবে নির্বাচিত করেছি মাসাবা এমন একটি স্থান যেটা আল্লাহ সুমন্ত কোরআনে বলেছেন যে এমন একটি স্থান যেদিকে মানুষ বারবার যেতে চায় যখনই একবার কাবাকে কেউ দেখে সে সারা জীবনের জন্য এর সঙ্গে আসক্ত হয়ে যায় একবার যিনি হজ করেন তিনি বারবার সেখানে যেতে চান এটা এমন একটা অনুভূতির মতো যখন কোন একজন ব্যক্তি কোনো কিছুতে আসক্ত হয়ে যায় তার অনুরূপ একজন আসক্ত ব্যক্তি যখন দেবীশের প্রতি আসক্ত সেটাকে দেখে তখন যেন সেই রক্তের ভিতর এক ধরনের শিরা উপশিরার ভিতরে এক ধরনের টান অনুভব করে একজন হাজি তিনি একই ধরনের অনুভূতি অনুভব করেন তিনি বারবার সেখানে আন্তরিকভাবে ছুটে যেতে চান হাজির বিনওয়ালি তিনি হজের ইচ্ছা করছেন যখন কিনা তিনি একটি যুদ্ধক্ষেত্রে এবং এমন একটি যুদ্ধক্ষেত্রে যেখানে অবস্থায় রয়েছে সাথীরা তাকে এটা সম্ভব নয় সময় আমাদের হাতে থেকে শত শত মাইল দূরে অবস্থান করছি এর মধ্যে হজ করে আমরা কিভাবে ফেরত আসবো খালেদ তিনি জোর করে বললেন যে আর আরেক বিষয় না চলো আমরা একটা চেষ্টা করে দেখি তিনি কয়েকজন তার সাথে থাকা কাছের লোক ঘনিষ্ঠ লোক তাদেরকে নিয়ে হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন খালেদ কিংবা তার সাথে থাকা ব্যক্তিরা কখনোই আগে এই এলাকায় আসেননি ফুরাদে আসেননি এই এলাকার রাস্তাঘাট পথ সম্পর্কে তাদের কোনো তথ্য নেই উপরন্তু এই মরুভূমির মধ্য দিয়ে তারা যাবেন শর্টকাট রাস্তায় তারা যাবেন কোনো গাইড পথ তাদের নেই খালেদের এই ইচ্ছা এবং হজ করার জন্য এরকম একটি নতুন রাস্তা দিয়ে যাবেন তিনি দ্রুত সময়ে গিয়ে হজ করে আবার ফেরত আসবেন কেউ জানবে না এই ঘটনা দেখে মনে হয় যে হয়তোবা খালেদ যেন একজন কিশোর বয়সী ব্যক্তি টিন অথচ সেই সময়ে খালেদ ছিলেন একজন প্রাপ্তবয়স্ক পূর্ণ বয়স্ক ব্যক্তি তার বয়স চল্লিশের উঠেছিল একজন পরিণত ম্যাচ মানুষ নিয়েছিলেন কিন্তু এটা ছিল খালেদ বিনীদের মানসিক ক্ষমতা তার দক্ষতা উদ্ভাবনী ক্ষমতা তিনি একজন উদ্যোক্তা ছিলেন কেউ কোনো কিছু আগে করেনি তার মানে এই নয় যে কখনই কেউ করতে পারবে না সব সময় এমন কিছু ব্যক্তি থাকে যারা প্রথমবার কোন একটি ঘটনা ঘটিয়ে দেখিয়ে দেন বাস্তবে এটা ঘটানো সম্ভব খালেদ ছিলেন সেই একজন মানুষ খুবই সাহসী এবং উদ্ভাবনী সম্পন্ন একজন মানুষ যিনি সবসময় নতুন কিছু করার জন্য প্রস্তুত সব সময় ঝুঁকিপূর্ণ কোনো বিষয়কে বাস্তবে ঘটিয়ে দিতে তিনি সক্ষম খালে তার সাথীদেরকে বললেন একবার আমরা চেষ্টা করে দেখি চলুন আমরা দ্রুত মক্কায় গিয়ে সেখান থেকে খোঁজ করে ফেরত আসবো এমন পদ দিয়ে তারা যাচ্ছিলেন যেদিকে আগে কখনো কেউ যাননি তারা তাদের ধারণা ছিল না কোন দিক থেকে তারা যাচ্ছেন তারই তার বর্ণায় উল্লেখ করেছেন এমন একটি রাস্তা তারা অনুসরণ করেছিলেন যে এই রাস্তায় এর আগে কখনো কেউ যাতায়াত করেননি কারণ মরুভূমির মাঝে প্রচলিত কোন রাস্তা থাকে না খালেদের এই ঘটনা সম্পর্কে বাংলা ভাষায় প্রচলিত সেই কথাটিকে আমরা উপযুক্ত হিসেবে দেখতে পাই যে পথিকই পথের সৃষ্টি করে পথ পথিকের সৃষ্টি করে না খালে ছিলেন একজন রকম একজন পথ দেখে পথ চলেন না নিজে রাস্তা বানিয়ে দেন তার দেখা পথ দেখে অন্যান্য মানুষেরা পথ চলে এখানে একটি সাইড নোট হিসেবে আমরা উল্লেখ করতে চাই যে যখনই আমরা ব্যক্তি হিসেবে খালেদ বিনওয়ালিদ কিংবা সাহাবাহিকেরামের কোনো কাজের প্রশংসা করছি এটা আসলে মানুষ হিসেবে তাদের প্রশংসা নয় বরং আল্লাহর দেওয়ার সক্ষমতা করছি কারণ তারা ছিলেন এমন কিছু মানুষ যারা নিজেদের সবকিছুকে সপিয়ে দিয়েছিলেন একান্তাল্লাহার আনুগত্যে আল্লাহর দিনের জন্য এবং এর বদৌলতেই আল্লাহ তাদেরকে দিয়ে এই ধরনের ঘটনা ঘটানো সক্ষমতা দান করেছেন যার মাধ্যমে তারা একের পর এক অসাধ্য সাধন করেছেন এবং প্রজন্ম হিসেবে নবীদের পর পুরো মানব জাতির উপর শ্রেষ্ঠত্ব লাভ করেছেন যাই হোক খালিদ বিন ওলিদ তিনি আলাসু মহামতালার দেওয়া অনুগ্রহে ঝড়ের মতো দ্রুত গতিতে এগিয়ে গেলেন শেষ পর্যন্ত তিনি যেখানে এসে উপস্থিত হলেন তার চোখের সামনে আরাফাতের ময়দান তিনি জানতেন না কোন পথ দিয়ে যাচ্ছেন কিন্তু পথ চলতে চলতে সামনে তিনি আরাফাতের ময়দানকে দেখতে পেলেন এটা ছিল আল্লাহ মহামতালার একটি কুদরত যে মরুভির মধ্যে দিয়ে তিনি তাদেরকে দিয়ে একটি রাস্তা তৈরি করে দিয়েছেন তারা সেখানে এসে কোনো ধরনের মানচিত্র দিক নির্দেশনা ছাড়াই সেখানে উপস্থিত হয়েছেন অবিশ্বাস্য গতিতে তার আলাফাতে পৌঁছালেন হজ পালন করলেন হজের শেষে চুপি চুপি মাথা মুন্ডন করে আবারও দ্রুতগতিতে ছুটছিলেন যুদ্ধের বাহিনীর সঙ্গে যোগদান করার জন্য আবকরা স্থিতিক এই বিষয়ে জানতেন না খলিফার অনুমতি ছাড়া যুদ্ধের আমির বাহিনীর ছেড়ে অন্য কোথাও চলে যাবে এটা তার অভাবনীয় ছিল শেষ পর্যন্ত আবকরা সংবাদ লাভ করলেন এবং আবহকরের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হলো কিভাবে সম্ভব खालेदी लुकते हीरा पोच साधारण गति पथ चलते हीरा पोछाते अपरदी खालेद के खालेदान हज करज कर फेरत गए बाहन संगे सामिल होकर मध्य एकदि के मुग्धता किसान राग এক মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল তার সেনাপতি খালিদের প্রতি একদিকে তিনি জানতো না যে বাহিনীর আমির খালিদ তিনি আমাদের সঙ্গে নেই তবে কিছু ব্যক্তি তারা প্রশ্ন করছিল যখন তারা দেখলো যে হজের মৌসুম শেষ হয়েছে খালেদের মাথা নেড়া অবস্থায় তারা কিছুটা আশ্চর্য হয়ে একে অপরকে জিজ্ঞাসা করছিল যে খালেদের মাথা নেড়া কেন তিনি আসলে কি করেছেন শেষ পর্যন্ত আবু বকার খালিদ বিন অলিদকে নিষেধ করে দেন যে ভবিষ্যতে কখনো আর এই ধরনের কাজ করার চেষ্টা করবে না কারণ তিনি খালিদকে বলেন যে তুমি যেভাবে শুটুদেরকে ঘুরিয়ে দিতে পারো এবং দূর করতে পারো এরকম করতে আর কেউ সক্ষম নয় কাজেই এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি ঘটা না আবুকার সিদ্দিক তিনি নেতা হিসেবে তার প্রত্যেকটি বাহিনীর খোঁজখবর রাখতেন এবং নিয়মিত তাদের সঙ্গে পত্র বিনিময় করতেন আবুকার সিদ্দিক চিঠি পাঠালেন খালের চিঠি পাঠ করতে শুরু করলেন বিসমিল্লাহ রহমান রাহিম রহমান রাহিম আল্লাহর নামে শুরু আল্লাহর বান্দা আবু কুহাফার পুত্র আতিকের পক্ষ হতে অর্থাৎ আউুবকরের পক্ষ হতে আল ওলিদের পুত্র খালিদের প্রতি তোমার ওপরে শান্তি সালাম বর্ষিত হোক আউু বকর লিখেছেন সেই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই এবং শান্তি সালাম প্রসিত হোক সেই মহাপুরুষের প্রতি অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহ ইসলামের প্রতি যা কে আলাসু মহাতলা তার রাসুল করে পাঠিয়েছেন আউুবকর চিঠিতে লিখলেন देश हल रोमान्वर बिुदे जुद्ध कर आबू उबायदा और तरह बाहन जरा सामे अवस्थान कर लिखे से बाहि के तुम्हार अधीने तुम्हार कमांडे न्यस्त करो लिखे ওহে আবু সুলাইমান সুলাইমানের পিতা খালিদ বিন অলিদের উপনাম ছিল এটা আবু সুলাইমান লিখেছেন ওহে আবু সুলাইমান সিরিয়া বিজয়ের মহান লক্ষ্য নিয়ে দ্রুত সামনে ছুটে যাও অগ্রসর হও এবং আল্লাহর আস্থায় জিহাদরত যারা তাদের সঙ্গে মিলিত হয়ে আল্লাহর সাহায্য নিয়ে তোমার মিশনকে কমপ্লিট করো আবুকর আরও নির্দেশনা দিলেন তোমার বাহিনীকে তুই ভাগে বিভক্ত করবে অর্থেকে রেখে যাবে আলমোস্তান্না ইবনে হারেসা সেবায়ানী তার নেতৃত্বে শাম ইরাকে এবং লক্ষ্য রাখবে তোমার সঙ্গে যেন অর্থের বেশি যোদ্ধা না যায় সিরিয়া অভিযান শেষ করে ইরাকে ফেরত এসে আবার তোমার আগের কমান্ড তুমি গ্রহণ করবে আরো কিছু উপদেশ আবাস দিক দিয়েছিলেন কে তিনি লিখেছেন অহংকারকে অন্তরে প্রবেশ করতে দিও না কারণ কারণ অহংকার মানুষকে বিপথে পরিচালিত করে দেরি করো না বিলম্ব করো না সে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা তিনি মানুষকে পুরস্কৃত করে থাকেন এভাবে খালেদ বিনওয়ালিদ ইরাক থেকে তার নতুন অভিযান শুরু হয়ে যাচ্ছে এখন শামে सेने मुस्लिम बहुत सर्वाधिनयक निजुक्त हन क्या देखी अब सिद्दीक खालिदी पाठरमुखे इकमान जर्डान एक अंचल अब सेंचले मुस्लिमरा खुबी उत्कण्ठार मध्य आज कठिन परिस्थिति आद के रक्षा करार्जन तुम से शुरू करो कारण अब्बक लिखे जाल्लार सहाज्य तुम्हें जो शत्रुदे के घूरिए तुम मत और क्यों शत्रु তোমার মতো আর কেউ মুসলিমদের দুঃখ দুর্দশাকে লাঘব করতে পারে না অভিনন্দন এবং সুলেমান তোমার অর্জনের জন্য আহু বকর আরো লিখেছেন তোমার কাজ পূর্ণ করে তোমার দায়িত্ব এখনো শেষ হয়নি আল্লাহ তোমাকে ভবিষ্যতে আরও উপরের দিকে তুলবেন নিজের ভেতরে কখনো অহংকার এবং গর্ববোধকে প্রবেশ করতে দিও না এই চিঠি এবং আবু উপদেশ থেকে আরেকটি বিষয় স্পষ্ট হয় আবু বকরের স্থিতি শুধুমাত্র একজন নেতাই ছিলেন না বরং তিনি সাহাবাইকেরামের জন্য একজন পিতৃতুল্য ব্যক্তি ছিলেন একজন মুরব্বী ছিলেন তিনি একজন আলেম ছিলেন জ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি অনেকটা সাইখীর ভূমিকায় ছিলেন অর্থাৎ যিনি তাদের আধ্যাত্মিক বিষয়ের উন্নতির দিক থেকেও খেয়াল রাখতেন সেই সময় অবকার সিদ্দিকের বয়স প্রায় ষাট বছরের মতো ছিল আবুকার সিদ্দিক সাহাবাইকারদের উপদেশ প্রদান করতেন অনেকটা যেরকম আমরা আমাদের বড় ভাইদেরকে বা মুরব্বীদেরকে দেখতে পাই সেরকম ভূমিকা অবকার সিদ্দিক পালন করছিলেন যেমন একটি বাহিনীতে অবকার সিদ্দিক নির্দেশনা দিয়ে লিখেছিলেন সলাতে মনোযোগী থাকবে এই ধরনের উপরে সাধারণত হোসলাজ যারা তার ছাত্রদেরকে দিয়ে থাকেন কিন্তু এটাই ছিল খলিফার সঙ্গে তার অনুসারীদের একটি অন্যরকম ভালোবাসাপূর্ণ সম্পর্ক আকার স্তৃতিক বলেছিলেন কোন অবস্থাতেই অহংকারকে মনের ভিতরে প্রবেশ করতে দিও না কারণ এই সমস্ত অর্জনের কারণে যদি তোমরা অহংকার করো তাহলে তোমরা নিজেদের ক্ষতি করবে খালেদ বিন ওলিদ এবং মুসলিমরা সেই সময়ে এত উচ্চ অবস্থানে ছিলেন যে খলিফা নিশ্চিত হতে চাচ্ছিলেন যে মনের ভেতরটাও যেন তাদের পরিষ্কার থাকে শয়তানের দেওয়া অসুস্থার কারণে যেন কোনো অহংকার আত্মগরিমা তাদের ভিতরে না চলে আসে কারণ যদি এটা ঢুকে যায় তাহলে তাদের ভিতরে পরাজয় শুরু হয়ে যাবে ত্যাগ করে তিনি শ্যামুখীর দিকে রওনা হয়ে গেলেন হলিফার নির্দেশ অনুসারে অর্ধেক রাখলেন মুসান্না বিন হারেসেবানি তার কমান্ডে আর বাকি অর্ধেক নিজের কাছে নিয়ে তিনি শ্যামের দিকে যাত্রা শুরু করলেন লক্ষণীয় বিষয় হচ্ছে খালেদ যখন বাহিনীকে দুই ভাগ করলেন তখন সেই বাহিনীতে থাকা যারা রসুল্লাহ সাল্লাহামের সাহাবি ছিলেন সমস্ত সাহাবিদেরকে তিনি নিজের ভাগের মধ্যে নিয়ে রাখলেন মুসান্না হারেসের সাহেবানি তিনি বললেন যে এটা তো ফেয়ার হচ্ছে না মুসান্না তিনি এটা মেনে নিতে রাজি ছিলেন না তিনি বললেন আমার দিকেও দেখুন আপনি সব দিকে নিয়ে যাবেন এটা কখনো হতে পারে না আমি এটা মানতে পারবো না সুফান আল্লাহ সৈন্য সংখ্যায় যোদ্ধা হিসেবে দুই দলই সমান সমান সমান সৈন্য উভয় বাহিনীর মধ্যেই রয়েছে কিন্তু সাহাবিদের গুরুত্ব দুই বাহিনীর সমসংখ্যায় সৈন্য এর মাধ্যমে সমত করা যায় না কারণ সাহাবা একরাম তারা ছিলেন মুসলিমদের জন্য একটি মূল্যবান সম্পত্তির মতো যে সমস্ত বিজয় অভিযান হয়েছিল অবকরের সময় কিংবা পরবর্তীতে অমরা ইতলানোর সময়ে এর প্রধান কারণ ছিল সেই সমস্ত করেছেন তারা ছিলেন সরাসরি রাসুল উল্লাহ সাল্লাহ আসলামের ছাত্র তার প্রশিক্ষিত সৈন্যতারা এক একজন সাহাবি ছিলেন একটি জাতি সমতুল্য একটি সেনা সেনাবাহিনীর সমতুল্য রাসুল্লাহাম যখন মদিনার সাধারণ প্রান্তরে তাদেরকে প্রশিক্ষণ দান করছিলেন তখন পারস্য কিংবা রোমানরা মদিনা নিয়ে কোনো চিন্তাভাবনা করার প্রয়োজনীয়তা অনুভব করেনি এমনকি অনেকে ভালোভাবে জানতও না মদিনা কোথায় অবস্থিত কিন্তু সেই সময়ে রসুল্লাহ ইসলাম এমন কিছু মানুষ প্রস্তুত করেছিলেন যার মাধ্যমে জুলুমের শাসন ব্যবস্থা পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে তাদের ধ্বংসের বীজ মদিনার বুকে রসুল্লাহলাম সেই সময় পুনে দিয়েছিলেন যদিও তারা ছিলেন হাজার হাজার মাইল দূরে অবস্থান করা মদিনাতে কিন্তু সেই পারস্য রোমান সাম্রাজ্যের জুলুমের শাসন ধ্বংস করার জন্য রাসুল্লা সাল্লাম মদিনাতেই তার সেরা মানুষদেরকে প্রস্তুত করেছিলেন কাজে মুসলানাবিনী তিনি বলছেন যে শূন্য সংখ্যায় সমান হলেও সাহাবাহামে সবাইকে আপনি নিয়ে যাবেন এটা হতে পারে না শেষ পর্যন্ত খালেদ বাধ্য হলেন একের পর এক সাহাবিকে বিপরীত দলেও দেওয়ার জন্য যতক্ষণ না মুসান্নাবিনী হারে সাহায্য সেবানী তিনি সন্তুষ্ট হলেন এভাবে খালেদ স্বামের দিকে রওনা হলেন এবং খালেদের স্বামের দিকে রওনা হওয়া সেটা আরেক অসাধারণ ইতিহাস অসাধারণ এক যে সম্পর্কে নিজের সম্পর্কে এবং ইসলাম কিভাবে তার নিজেকে পরিবর্তন করে ফেলেছিল সেই বর্ণনা দিয়েছেন তিনি বলেছেন আমি আরব এবং আল আজম অর্থাৎ অনারব সবার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিলাম আমার জাহিলিয়াতের সময়ে ইসলামের যুগে এবং ইসলামের পূর্বে তখন এক শত অনারব ব্যক্তিকে এক হাজার আরব ব্যক্তি থেকে বেশি শক্তিশালী মনে করা হত। কিন্তু এখন এক শত আরব ব্যক্তি অর্থাৎ মুসলিম এক হাজার অনারব ব্যক্তি থেকে বেশি শক্তিশালী ইসলামের কারণে সুতরাং মুসলান্দিন হায়াসার সাহেব আনী তিনি যে বিষয়টি এখানে উল্লেখ করেছেন সংখ্যাধিক্য শত্রুদের সংখ্যায় বেশি হওয়া এটা যেন কখনো মুসলিমদের মধ্যে ভীতি সঞ্চার না করে এবং তাদের অস্ত্র ভারী হওয়া এগুলো যেন মুসলিমদেরকে ভীত না করে তাদের বড় বড় দীর্ঘ বর্ষা বল্লম তীর ধনুক এগুলো গুরুত্বহীন হয়ে যায় যখন তারা সেই সরঞ্জামগুলোকে হারিয়ে ফেলে কাফেরদের সৈনিকেরা যখন তাদের সরঞ্জাম থেকে দূরে চলে যায় তখন তারা এতটাই ভীত এবং কাপুরুষ হয়ে যায় যেন তারা অনেকটা গবাদি পশুর মতো যাদেরকে একজন রাখাল দড়ি দিয়ে টেনে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারে ইচ্ছা মতো তাদেরকে পরিচালিত করা যায় সুরক্ষিত ঘাঁটি থেকে তাদেরকে সরিয়ে নিলে তারা নিঃশেষ হয়ে যায় যে কারণে আমরা দেখি যে একজন ফিলিস্তিনি বালকের ঢিলের মোকাবেলা একজন ইসরায়েলি সৈন্য তখনই করতে পারে যখন সে সুরক্ষিত ট্যাঙ্কের ভিতরে বসে থাকে কাজী মোসান্নবিন হারেস এ সাইবানী মুসলিমদেরকে একটি শক্তিশালী বার্তা দিয়েছেন যে কাফেরদের সংখ্যাধিক্য কিংবা সমরাস্ত্র যা তারা বহন করে এগুলো দেখে ভয় পাওয়ার কিছুই নেই সবসময়ই সৈন্য সংখ্যা এবং যুদ্ধপ্রস্তুতির দিক বিবেচনা করলে তারা মুসলিমদের থেকে বেশি ছিল ইমাম ইবনুল কাইম রহিমাউল্লাহ তিনি বলেছেন রোমান এবং পারস্য সেনারা মুসলিমদের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল তারা ছিল সুপ্রশিক্ষিত সুঠাম দেহী যেখানে মুসলিমরা ছিল হালকা স্বল্প প্রস্তুতি সম্পন্ন এবং যদিও আমরা দেখতে পাই যে ওমর খাতা বা খালিদ বিন ওয়ালি তারা সুঠাম দীর্ঘ দেহি ব্যক্তি ছিলেন কিন্তু সাধারণভাবে এই মুসলিমরা ছিলেন মরুভূমির মানুষ তারা দুর্বল হালকা পাতলা গরনের ছিলেন পেশিবহুল প্রশিক্ষিত সৈন্য তারা কখনই ছিলেন না রোমান এবং পার্শ্ব সাম্রাজ্যে এই ধরনের সংখ্যা ছিল সৈন্যদের অগণিত ইমাম কাই ইম্রাহিম আল্লাহ তিনি আরো বলেছেন দহি করছে তার দিক থেকে শক্তির দিক থেকে অবশ্যই রোমান সৈন্যরা মুসলিমদের তুলনায় শক্তিশালী ছিল কিন্তু যুদ্ধক্ষেত্রে তাদের মনোবল অন্তকরণ বারবার ব্যর্থ হয়ে যাচ্ছিল যখন যুদ্ধক্ষেত্রে সেটাই কিনা সবচেয়ে বেশি দরকার হয় সুতরাং বর্তমান যুগেও মুসলিমদের পার্থিব ও সাজ দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই সংখ্যা সরঞ্জাম গোলা বরুদ অস্ত্রশস্ত এই দিক থেকে কে এগিয়ে আছে এটা খুব বেশি দেখার প্রয়োজন নেই কারণ বাস্তবে এগুলো অর্থহীন এবং এগুলোর উপর নির্ভরতা এক ধরনের দুর্বলতা হতে পারে একজন সৈনিক তার আঙ্গুল সে স্থাপন করেছে সবচেয়ে আধুনিক শক্তিশালী অস্ত্রের বাটনে কিন্তু এর মানে এই নয় নয়ের ময়দানে এটাকে সে সঠিকভাবে ব্যবহার করতে সক্ষম হবে যদি তার অন্তরে আলাসু মহামতাল্লাহ ভীতিকে প্রবেশ করিয়ে দেন আলাসু মহামতাল যদি তার অন্তরে ওয়াহানকে ঢুকিয়ে দেন সেই ক্ষেত্রে সবচেয়ে আধুনিক অস্ত্র থাকা অবস্থাতেও যুদ্ধের ময়দানে সে কাপুরুষের মতো পরাজয় বরণ করে কাজেই সেটাই হচ্ছে বিজয় অর্জন করার মূল শক্তি ইমানের শক্তি আল্লাহ সুমাত রাসুল্লাহামের সময় পরিচালিত ইহুদিরা তারা অবস্থান করছিল সবচেয়ে শক্তিশালী দুর্গে সুরক্ষিত অবস্থায় কিন্তু তাদের অন্তরগুলো কাঁপছিল এরকম ভীতিপূর্ণ অবস্থায় কোন অস্ত্র তাদেরকে সাহায্য করতে সক্ষম নয় লোক বল তাদেরকে সাহায্য করতে সক্ষম নয় তাদের তিনিই হচ্ছেন একমাত্র আল্লাহ তিনি মানুষের অন্তরকে নিয়ন্ত্রিত রাখেন তিনিই পারেন কারো অন্তরের সাহসিকতা কিংবা ভীতিকে ঢুকিয়ে দিতে রাসুকুল্লা সাল্লাহ আসলামের কারণে একটি হাতিসে তিনি বলেছেন যে আল্লাহ সুবাহ আমাকে বিজয় দান করেছেন শত্রুদের উপরে ভীতির মাধ্যমে এমন ভীতি যা এক মাস দূরত্বের রাস্তা থেকে শত্রুরা মুসলিমদের উপর অনুভব করে এবং যুদ্ধক্ষেত্রে এই মানসিক শক্তির দিকটি যা মুসলিমরা লাভ করে থাকেন ইমান এবং ইয়াকিনের মাধ্যমে দিনে ইসলামের শক্তির মাধ্যমে ইসলামের আদর্শের মাধ্যমে আল্লাহ সব্লা সন্তুষ্টি অর্জন করা যখন তাদের লক্ষ্য হয়ে যায় এই শক্তি এই মোরালিটির কোনো তুলনা হতে পারে না অপরদিকে যারা অমুসলিম তারাও মানসিক শক্তির এই বিষয়টিকে রেকগনাইজ করেন শনাক্ত করেন যদিও বা তারা এটাকে ভিন্ন একটি নাম দিয়ে থাকেন তারা অনেক সময় এটাকে বলে থাকেন মোরালিটি যুদ্ধের সৈনিকদের স্পিরিট মানসিক শক্তি ইত্যাদি ইত্যাদি এবং এটাকে কিছুতেই অস্বীকার করা যায় না এমনকি একজন অমুসলিম লেখক লিউ টগস্টয় তার ওয়ার অ্যান্ড পিস এই বইতে একটি উক্ত করেছেন সেখানে টগস্টয় যা লিখেছেন তার সার্বর্ম হচ্ছে একটা এইরকম যে সামরিক বিজ্ঞান বা মিলিটারি সায়েন্স আমাদেরকে এটা বলে যে যখন একটি বাহিনী সংখ্যায় অধিক সেই বাহিনী অধিক শক্তিশালী কিন্তু এরপরেও আরেকটি অজানা এগস ফ্যাক্টর রয়েছে একটি অজানা প্রভাবক রয়েছে সেই প্রভাবক হচ্ছে বাহিনীর সৈনিকদের মনোবল বা স্পিরিট से ही प्रभावक ऊपर निर्भर कर सही एक ऊपर निर्भर कर संख्य कम वेसिवे जावा गुरुत हो जाए जो एक निवेदित प्राण योद्धा दल थे जरा कीसर भित लड़ाई करे एरक एक अवस्था कुद्धे ता लड़ाई कर देखार प्रयोजन पड़े नुद्ध काबे सर्वाधुनिक अस्त्र थाख्य कम होरालिटर भित्ती स्पिरिटर भित मनोबल भित्ती तरा विजय মুসলিম হিসেবে আমরা জানি সাহাবাইকারের আদর্শ থেকে আমরা জানি সেই এক্সফ্যাক্টর আর কিছুই নয় সেটা হচ্ছে ইমান ইয়াকিন আল্লা সুমতাল্লা সন্তুষ্টি অর্জন করার ইচ্ছা গুফাররা তারা যুদ্ধ করে দুনিয়াবী সম্পদের জন্য অতীতে তারা যুদ্ধ করেছে সুন্দরী নারী আর মদ লাভ করার জন্য তারা যুদ্ধ করে সম্পত্তি অর্জন করার জন্য ক্ষমতা দখল করার জন্য কিংবা শুধুমাত্র ঘৃণা এবং বিদ্বেষ পারস্পরিক বশত জাতীয়তাবাদী চেতনার কারণে তাদের কোনো আদর্শ নেই এগুলো কোনো আদর্শ হতে পারে না মূলত এগুলো প্রকারান্তরে বিভিন্ন চেতনার নাম দিয়ে শুধুমাত্র প্রবৃত্তির পূজা ছাড়া আর কিছুই নয় এবং এই ধরনের ভিত্তির উপরে প্রতিষ্ঠিত যে রাষ্ট্র যে শাসন ব্যবস্থা সেগুলো আলসু মাহতোল্লাহ কোরআনে ফিতনা হিসেবে চিহ্নিত করেছেন এবং যে ফিতনা দূর না হওয়া পর্যন্ত যুদ্ধের নির্দেশ আলাহ সুহামতোল্লাহ তার রাসুলকে এবং মুসলিমদেরকে দিয়েছেন খালে চলে যাওয়ার পর ইরাকের অবস্থা সেই দিকে আমরা দেখি যে মুসান্দিন হারেসা সাহেবানি তাই তিনি ইরাকে তিনি ইরাকের নেতৃত্ব দিচ্ছিলেন তিনি একজন অসাধারণ আমির ছিলেন এই বিষয়টি আমাদেরকে স্মরণ রাখতে হবে কারণ তিনি আগে থেকেই তার গোত্রের একজন সমর নেতা ছিলেন ইরাকের বিভিন্ন গুরুত্বপূর্ণ যুদ্ধে তিনি ভূমিকা পালন করে যাচ্ছিলেন ওইদিকে খালিদ বিন ওয়ালিদ তিনি সামে ব্যস্ত হয়ে যান ফলে সময় গড়িয়ে যাচ্ছিল ধীরে ধীরে যুদ্ধ বড়ো আকার ধারণ করতে থাকে এবং একটি পর্যায়ে মোসানাবিন হাজেসার সাহিবানি তিনি বুঝতে পারেন তার আরও অতিরিক্ত সৈন্য প্রয়োজন কারণ তিনি শত্রুদের ভেতরে তাদের এলাকার ভেতরে তিনি অভিযান পরিচালনা করছিলেন সেই যে খলিফার সঙ্গে গিয়ে সাক্ষাৎ করে আহ বিষয়টি আলোচনা করবেন শেষ পর্যন্ত মুসান আবন হাজার সাহেবানী তিনি মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন খলিফার কাছে এসে উপস্থিত হন তিনি এসে দেখেন যে খলিফা আসলে অসুস্থ আবুকর সিদ্দিকের জীবনের শেষ শেষ সময়ের ঘটনা এরকম একটি অবস্থায় তিনি খলিফার সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা এটা নিয়ে তিনি দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন আবুবকর যখন মুসান্নার আসার সংবাদ পেলেন তিনি নিজে তাকে ডেকে নিয়ে আসলেন মুসান্নার যখন তার অবস্থা বর্ণনা করলেন শক্তি বৃদ্ধি করা প্রয়োজন তখন খলিফা সেটাকে খুব মনোযোগের সঙ্গে শুনলেন খলিফা আবুবকরের স্ত্রী দিক ওমরকেও ডেকে আনলেন এবং ওমরকে ডেকে আনে তিনি পরামর্শ দিলেন তিনি বলছিলেন হে অমর আমি তোমাকে যা বলছি খুব মনোযোগের সঙ্গে শোনো এবং সেই অনুসারে তুমি কাজ করবে আউুকর আমারকে অস্তিত্ব করছেন আবুকর বলছেন যে আমার ধারণা যে আমি আজকে মৃত্যুবরণ করব। সেই দিনটি ছিল সোমবার আমরা জানি যে সোমবারই রাসুল্লাহ সাল্লাম তিনিও মৃত্যুবরণ করেছিলেন আউুকর ধারণা করছিলেন তিনিও সেই দিনেই মৃত্যুবরণ করবেন আবুকর বলছেন যে আমি যখন মারা যাব তখন তুমি দেরি না করে কাল বিলম্ব না করে মুসান্নার সঙ্গে লোকেদেরকে পাঠিয়ে দিবে আল্লাহর আদেশ পালনে এবং দিনই কর্তব্য সম্পাদনের ক্ষেত্রে কোনো বিপদ যেন তোমার বাধা হয়ে না দাঁড়ায় নিশ্চয়ই তুমি দেখেছ রাসুল্লা সাল্লামের ওফাতের পর আমি কী কাজ করেছি তখন মুসলিমদের উপর কত বড় বিপদ এসেছিল সেটাও তোমার অজানা নয় আল্লাহর কসম তখন যদি আমি আল্লাহ এবং তার রাসুলের আদেশ পালনে বিন্দুমাত্র অলসতা করতাম কিংবা কোনো ধরনের শিথিলতা দুর্বলতা প্রদর্শন করতাম তাহলে আমরা নিশ্চিতভাবে লাঞ্ছিত হতাম এবং পরিণামে মদিনাতে আগুন জ্বলে উঠত আউবকর এর কারণে ওমারকে বলছেন সমগ্র শাম সিরিয়া মুসলিমদের অধীনস্থ হয়ে গেলে খালেদকে ফিরিয়ে আনবে ইরাকে কারণ তারাই হচ্ছে আহলুল ইরাক ইরাকের অধিবাসী এবং ইরাকের শাসন কর্তৃত্ব করার সবচেয়ে উপযুক্ত ব্যক্তি মুসলানা হারাসা সাহেবানি সেই সময় যখন আবুকুরের কাছে সংখ্যা আবেদন করেছিলেন আবুকুর সিদ্দিক সেই সময়ে তার জীবনের শেষ পর্যায়ে মৃত্যুসজ্জায় মুসন্না বললেন যে আমাকে অন্তত সেই সমস্ত মুসলিমদেরকে দিয়ে সাহায্য করুন যারা যাদের উপরে আপনি নিষেধাজ্ঞা জারি করেছিলেন যুদ্ধে যাদেরকে শরিক করা যাবে না যারা একসময় মুরতাদ হয়ে গিয়েছিল কিন্তু বর্তমানে তারা মুসলিম সমস্ত খিলাফতের সময় আবুকার সিদ্দিক মোর্তাদেরকে বাহিনীতে জিহাদে যোগদান করার অনুমতি প্রদান করেননি কিন্তু ইতিমধ্যে অনেক সময় বদলেছে লম্বা সময় চলে গেছে তারা পুনরায় দৃঢ়ভাবেই বিশুদ্ধভাবে ইসলামের উপরে কায়ে হয়েছে কাজে শেষ পর্যন্ত পরিস্থিতি বিবেচনা করে আবুকার সিদ্দিক তাদেরকে বাহিনীতে যোগদানের অনুমতি দিলেন দীর্ঘ দুই বছর পর ওমর ইবনুল খাতের পরবর্তীতে যখন তিনি খলিফা হন তখন তিনি এই মোর্তাতের বাহিনীকে যারা একসময় মুক্ত ছিলেন পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন তাদেরকে মুসান্নার সঙ্গে যোগদান করান এবং এভাবে মোসান্নার বাহিনীর সৈন্য সংখ্যা বৃদ্ধি পায় ওদিকে খালেদ বিন ওয়ালিদ তিনি শ্যামে ব্যস্ত হয়ে যান সেই সম্পর্কে আগামীতে আমরা আলোচনা করব শেষ পর্যন্ত আবকরের যে ইচ্ছা খালেদ ফেরত আসলে তাকে ইরাকে নিয়ে যাবে সেটা আর অর্জিত হয়নি শেষ পর্যন্ত খালেদ বিন ওয়ালিদ তিনি রোমান্দ এলাকার সামে বিজয় অভিযানগুলো পরিচালিত করেছিলেন এবং ইরাকের পূর্ণ বিজয় পূর্ণাঙ্গ বিজয় অর্জিত হয়েছে প্রতিটি যুদ্ধের সাহাবাহা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লু ডবল রেইন মিডিয়া আমাদের ফেসবুক পেজ ফেসবুক ভিজিট কম স্ল্যাশ রেইন রিডিয়া এবং আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ রেইন রফস মিডিয়া অর্গ টু জিরো